ونشهد أن محمد عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد يقول الله سبحانه وتعالى وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون يقول الله سبحانه وتعالى يقول رسول الهدى صلى الله عليه وسلم لا تشددوا على أنفسكم فيشدد عليكم فإن قوما شددوا على أنفسهم فشدد عليهم فتلك بقاياهم في السوام والديارات ذهبانية ابتدعوها ما كتبناها عليهم يقول رسول الهدى صلى الله عليه وسلم فيما يرويه البخار في صحيحه إن الدين يسر ولا يشاد الدين أحد إلا غلب أو كما قال عليه الصلاة والسلام شمعي تبوستر شهده من دولي شهده يمر الله سبحانه وتعالى شكر ودافق سي الله رب العالميني شكر يا دك سي رب العزة والجلال مهرباني قرام دك ادرون اكتا مجلس علمي تي دين اكتا مجلس يكتو تهوار সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহবুল আলমী আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ ও তালার শুক্র গুজার হওয়ার পর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব ইতিপূর্বে অবশ্য আমরা দীর্ঘদিন পর্যন্ত যে মৌলিক বিষয়গুলো আছে আকিদার সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং আকিদার মৌলিক অনেকগুলো দিক নিয়ে আমাদের আলোচনা মধ্যে হয়েছে আরও কিছু আকিদার বিষয় আছে যেগুলো ইনশাআল্লাহ তালা পরবর্তী আলোচনার মধ্যে আসবে সাথে ও তো ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় রয়েছে যে বিষয়টি মূলত আকিদাকে প্রমোট করে যে বিষয়টির মাধ্যমে আকিদা স্টাবলিশড হয় যেহেতু আকিদা হচ্ছে চিন্তা চেতনা চিন্তা ধারা বিশ্বাস ইত্যাদির নাম আমাদের বিশ্বাস চিন্তা ধারা বা চেতনা এইসব কিছুগুলো তো সবকিছুই আমাদের বহিঃপ্রকাশ ঘটাবে সবকিছুর মাধ্যম হবে যেটি এর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত রয়েছে সেটি হচ্ছে আখলাখ বা চরিত্র তো রসল উল্লাহ সাল্লাম যেমনিভাবে আকিদার দাওয়া দিয়েছেন আকিদার দিকে মানুষদেরকে যেমনিভাবে উদ্বুদ্ধ করেছেন আকিদার পাশাপাশি রসুল উল্লাহ সুল্লাহ উলিউসাল্লাম মানুষদেরকে অত্যন্ত উন্নত চরিত্রের জন্য কিভাবে তারা উন্নত মানের চরিত্র তৈরি করতে পারে বা কিভাবে তাদের চরিত্রকে বলিষ্ঠ করতে পারে এর জন্য রসুল তাদেরকে উৎসাহিত করেছেন থেকে আমরা দেখি হাদিসের মধ্যে এসেছে তিনি বলেছেন যে মা আমি পেরিত হয়েছি চরিত্রের যে উত্তম দিকগুলো আছে উন্নত দিকগুলো আছে তোমাদের সেই দিকগুলোকে তোমাদের কাছে পরিপূর্ণ করে দেওয়ার জন্য যাতে করে তোমরা চারিত্রিক দিক থেকে সৌন্দর্য বন্ডিত হতে পারো তোমাদের চরিত্র হতে পারে বরিষ্ঠ চরিত্র উন্নত চরিত্র এই মূলত আমাকে প্রেরণ করা হয়েছে থায়ালা যুগে যুগে যত নবী এবং রসুল থেকে প্রেরণ করেছেন এই নবী এবং রসুল থেকে প্রেরণ করার পেছনে আল্লাহ রব্বুল আলমিনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে মানে তাদেরকে যেমনিভাবে আলদার এই বাদতে শিক্ষা দিবে তেমনিভাবে তাদেরকে মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য দরকার সেই চারিত্রিক বৈশিষ্ট্য তাদের মধ্যে কিভাবে তৈরি হবে এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিবে এই জন্যই নবীবঙ্গ পৃথিবীতে মানুষের জন্য দুটি জিনিস প্রয়োজন হয় একটি হচ্ছে মানুষ হওয়ার জন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো আরেকটা হচ্ছে মানুষ বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো আসবাবপত্র যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে সেগুলো তো মানুষ বেঁচে থাকার জন্য খাবার দাবারের প্রয়োজন আহারের প্রয়োজন ইত্যাদির জন্য মানে উৎপাদনের প্রয়োজন প্রোডাকশনের প্রয়োজন তারপরে ক্ষেত খামারের প্রয়োজন ফার্মের প্রয়োজন এগুলো রবিবঙ্গা শুরু করার দায়িত্ব ছিল না কারণ এগুলো মানুষ তৈরি করতে পারবে এবং মানুষের প্রয়োজনের কারণে মানুষ এই কাজগুলো করতে ব্যর্থ হবে না যেহেতু আল্লাহ সুবান ও তারা তাদেরকে এই কাজগুলো করার জন্য যে জ্ঞান দরকার রয়েছে সে জ্ঞান আল্লাহ রবুল্লা আলম দিয়েছেন কিন্তু মানুষ নিজের চরিত্রকে মূলন্ত করার জন্য নিজেকে সত্যিকার মানুষই রূপান্তরিত করার জন্য এই পরিবর্তনটুকু কঠিন পরিবর্তন এটি আকিদার পরিবর্তন যেমনি ভাবে একটি কঠিন বিষয় ঠিক চারিত্রিক পরিবর্তনের বিষয়টি কঠিন একটি বিষয় আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কারণে অলুমুদ্দিনের মধ্যে জালিতার এহিয়া অলুমুদ্দিনের মধ্যে এভাবে উল্লেখ করেছেন বিষয়টিকে যে একটা হচ্ছে আকিদা হচ্ছে গাছের কাণ্ড বা মূল মানে গাছের মূল হচ্ছে আকিদা আর গাছের শাখা প্রশাখা হচ্ছে এটা হচ্ছে আখলাখ এটা হল চরিত্র আর গাছের ফল হচ্ছে মানুষের আমলগুলো গুলো মানুষের আমল ফলের সাথে তুলনা করেছে এটা একটা দর্শন এটা তার মানে মানে হিজ ফিলোসফি মানে এটা তার ব্যক্তিগত দর্শন এটা কোরআন এবং হাদিস নয় কিন্তু জিনিসটা এটা বোঝার উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে তিনি যেটি বোঝাতে চেষ্টা করেছেন সেটা হল যে এটি এত ওতো ঔতপ্রোতভাবে জড়িত একটা আরেকটা সাথে এত রিলেটস যে মানে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই গাছ থেকে গাছের কাণ্ডকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই গাছের ডালকে যদি আপনি গাছ থেকে বিচ্ছিন্ন করে নেন তাহলে এটাকে গাছ বলা হবে কিনা অথবা এটা ডাল থাকবে না। এটা কোনটাই থাকবে এটা গাছ হিসেবে বিচ্ছিন্ন ঢালের কোন আশা করার জন্য একটার সাথে আরেকটা সম্পর্ক এত নিবিড় যে একটি আরেকটিকে ওপোতভাবে মানে জড়িত করে রেখেছে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার কোন অবকাশ নেই আকিদার মৌলিক বিষয়গুলো আমরা জানার পরে মূলত কোন আকিদা যতই মানে পরিচ্ছন্ন যতই স্বচ্ছ সঠিক নির্ভুল অভ্রান্ত আকিদা হোক না কেন যতই ভালো আকিদা হোক না কেন এই আঁকিটা যদি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে হয় আর সেখানে যদি কারো আখলাপ নষ্ট হয় তাহলে সেই আঁকিটা প্রতিষ্ঠা করতে পারবে সে আঁকিটা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে যাবে আঁকিদা ভালো হলেও চলবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আকিদা যেমনিভাবে বলিষ্ঠ ছিল তেমনিভাবে তার আখলাক বলিষ্ঠ ছিল আপনি যদি করক হতেন চারিত্রিক দিক থেকে যদি আপনি মানুষের সাথে আপনার আচার আচরণ খারাপ হতো তাহলে আপনার কাছ থেকে মানুষ দূরে সরে যেত মানুষ আপনার কাছে আসতো মানুষ আপনার কাছে গেসত না আপনার পার্শ্ব মানুষ আগমন করতে না মানুষের মানে সম্মিলন ঘটত না মানুষ একত্রিত হতো না এর মহলিক কারণ ছিল তিনি যে আকিদা দেওয়া দিয়েছেন আকিদার পাশাপাশি চরিত্রের যে দিকগুলো আছে সেগুলো পরিপূর্ণ ছিল এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আকিদাকে এস্টাবলিশ করতে হলে আমাদেরকে যে জিনিসটাকে করতে হবে সেটা হচ্ছে চরিত্রকেলিশ করতে হবে ইমানের পরে যতনে কামল আছে যত ভালো কাজ আছে সমস্ত নেবুলের কাছে কেয়ামতের দিন আল্লাহরবুল আলমিনের কাছে মিজানের মধ্যে সবচেয়ে উত্তম যে কাজ হবে সেটা হচ্ছে হুসল উত্তম চরিত্র উত্তম চরিত্র এত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী কখনো এই চরিত্রের কারণে কাউকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কখনো কাউকে জাহান্নামে সুসম মানে সম্বাদ দিয়েছেন তাহলে এতে বোঝা যাচ্ছে যে এটি যে কত গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য আমরা আকিদার এই দাওয়াতকে আসলেই আজকে আকিদার দাওয়াত বেঁচতে যাচ্ছে বেসতে যাচ্ছে বলতে মানে আজকে আকিদার দাওয়াত মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না একটিমাত্র মৌলিক কারণে সেটা হচ্ছে যারা আকিদার সহি আকিদার দাওয়াত দিচ্ছে এদের অনেকের আখলাকে সমস্যা এদের অনেক অনেকেরই চারিত্রিক সমস্যা এদের কারণে এদের আচার আচরণের কারণে এদের ব্যবহারের কারণে মানুষ মনে করতেছে না এরা যদি দাওয়া দিয়ে আর এদের আচরণ যদি এমন হয় তাহলে এটা সঠিক সঠিক পারে না। তার অভ্রান্ত ঠিকই আছে আকিদার মধ্যে কোনো বিভ্রান্তি নেই কিন্তু তার আমলের মধ্যে তার আখলাকের মধ্যে বিভ্রান্তির কারণে মানুষের কাছে সে আসলে গ্রহণযোগ্যতা লাভ করতে পারছে না এই এই ময়দানে এই কাজের মধ্যে বিশেষ করে আমরা যখন এই আকিদার কাজ আকিদার সংশোধনে কাজ করবো ইসলাহুল আকিদার কাজ করব। আকিদার সংশোধনে কাজ করব। যারা দায়ী হিসেবে কাজ করবে তাদের এই আখলাখকে পরিবর্তন করতে হবে তাদের আখলাখকে নতুন করে আবার জেলে সাজাতে হবে এই আখলাখকে পরিবর্তন করতে হলে মূলত আখলাকের দুটি দিক রয়েছে একটা হচ্ছে আলজাওয়ানি সেলভি ইয়ে একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট নেগেটিভ দিক মানে যেগুলো সংকট সমস্যা যে সমস্যাগুলো আমরা আসলে কাজ করতে গেই। এই ইসলাহের দাওয়াতের কাজ করতে গেই ইসলাহের কাজ করতে গেই এই সংশোধনের কাজ করতে গেই যে সমস্যাগুলো আমাদের আমরা মুখোমুখি হব যেগুলো আমাদেরকে সংশোধন করে পরিবর্তন করতে হবে আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন সংশোধন আনতে হবে সেগুলো এটা হচ্ছে আল নিবাল সেলবি ইয়া আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছেওয়ানিবাল ইজাবি ইয়া ইজাবি দিকগুলো যেগুলো পজিটিভ পয়েন্ট রয়েছে যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে অর্জনের দিক দুটি অর্জনের দিক হচ্ছে দুটি একটা হচ্ছে মানুষ অর্জন করার জন্য মানে কেপাবল অর্জন করতে মানুষের সমর্থ আছে অর্জন করতে পারে আরেকটা হচ্ছে অর্জন করার জন্য মানুষ চেষ্টা করবে কিন্তু অর্জন করতে হলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ব্যবস্থা করে দিবেন মানে সেই মানে আল্লাহ রব্বুল আলম পক্ষ থেকে অর্জন করবে আমরা কিভাবে এক লাখ গুলো অর্জিত হবে সেই বিষয়গুলো পরবর্তীতে আমাদের ধারাবাহিক আলোচনা তো একেবারে দিকে ইনশাল্লাহ তার আলোচনা হবে এখন এই ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে যেখান থেকে সেটা হলো আমরা আসছি যে নেগেটিভ পয়েন্ট গুলো আছে নেগেটিভ যে দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু হবে যেই সমস্যাগুলো আসলে আমরা মুখোমুখি হচ্ছি আমাদের আখলা পরিবর্তন করতে চাই আমাদের ইসলামের যে দাওয়াত রয়েছে সংশোধনের সংস্কারের যে দাওয়াত রয়েছে এই দাওয়াতকে আমরা আরো বেশি মজবুত করতে চাই কিন্তু এক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমাদের কিভাবে মানে এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণের দিকে যাব এই সমস্যা থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো বা মুক্ত হতে পারবো সম্মানিত উপস্থিতি আসলে প্রত্যেকটি আমল এবং এই বাদ এবং ভালো কাজ এক কথায় যে কোনো ধরনের এই আল আলে আমলে ভালো কাজ বা এটাকে আবার এভাবেও বলা যেতে পারে যে সংশোধনের কাজ সংস্কারের কাজ এটাকে আরেকটু ওয়াইড পেয় যদি বলা হয় সেটা হচ্ছে সামগ্রিক সামষ্টিক কাজ অথবা সামাজিক কাজ এটাকে যদি অ্যাভয়েড করা হয় তাকে সামাজিক মানে প্রচেষ্টা যেগুলো আছে এই সবকিছুর মূলত এই সমস্ত কাজের পেছনে সবচেয়ে বড় যে দিকটি রয়েছে সেটা হলো বড় প্রথম যে সমস্যা টুকু আসে সেই সমস্যা হচ্ছে এটাকে আমরা আজকে যে আলোচনার মধ্যে নিয়ে এসেছি এটা হল প্রথম সমস্যা বা প্রথম শিবন প্রথম বিপদ প্রথম সংকট সেটা হলো আল ফুতুর সেটা হলো অলসতা দুর্বলতা অথবা অবহেলা অথবা কাজের মধ্যে ঢিলেমি অথবা এটাকে বাংলা ভাষায় বলা হয়েছে সংকল্পের দুর্বলতা অথবা মানে কাজের মধ্যে স্থবিরতা কাজের মধ্যে স্থবিরতা কাজের গতিহীনতা গতিহীনতা ইত্যাদি বলা হয়ে থাকেন যেমন আপনাদেরকে মনে করেন এখানে আইসিডিতে বলা হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের এটা কাজ বলা হয়েছে আপনারা আপ্লুত কাজটা দরকার। এখন আবেগ যাদের তৈরি হয়েছে ওই আবেগের কারণে তারা মনে করছে এই কাজটা এখনিই হয়ে যাওয়া দরকার একেবারে কাজটাকে বাস্তবায়ন করার জন্য তারা মানে তৈরি করি মানে তাড়ো করেই মানে এগিয়ে গেছেন চেষ্টা করছেন কাজ করার জন্য কিন্তু আবেগ যতক্ষণ পর্যন্ত আবেগের রসদ যতক্ষণ পর্যন্ত আছে পর্যন্ত ঠিক আছে আস্তে আস্তে আবেগ যত কমে আসতেছে বাতির মতো তোলের বাতির মতো যে বাতি মানে তো আস্তে আস্তে যত কমে যাবে তো আস্তে আস্তে কি হয়ে যাবে বাতির আলো কমে যাবে শেষ পর্যন্ত বাতি আস্তে আস্তে নেমে যাবে মূলত এটাকে বলা হয় তাকে ফুতু আহ ইতি মূলত আল্লাহবুল আলমিন ইসলামী কাজের মধ্যে অথবা দিনের কাজের মধ্যে অথবা এবাদতের মধ্যে এই ধরনের কোন ধরনের অলসতা এই ধরনের কোন ধরনের নীলেমি এগুলো ইসলামী কাজের মধ্যে এটা বড় ধরনের সংকট তৈরি করে থাকে বড় ধরনের সমস্যা বড় ধরনের সমস্যা এই সমস্যার কারণে আমরা আমাদের এবারতে কন্টিনিউ করতে পারি না যেমন হজই গিয়েছেন হাজ হিসেবে মনে করেন যে হজ করে আসতে দেখবেন যে হজ থেকে আসার পরে মানে প্রথম সপ্তাহ অন্তপক্ষে পাঁচ রক্ত নামাজ মানে জামাত মিস নেই দ্বিতীয় সপ্তাহে দেখা যায় যে এক দুই বাক্য সপ্তাহে দেখা যায় যে চার পাঁচ বাক্য সপ্তাহ থেকে আস্তে আস্তে যাচ্ছে কারণ যত বেশি তিনি ওই আগে যে স্পিড আছে আগের যে গতি আছে ওই গতি থেকে যত বেশি দূরে সরে যাচ্ছে তাকে তত বেশি তার মধ্যে কাজের মধ্যে অলসতা ঢিলেমি চলে আসতেছে এই ফুতুরটা দুই ধরণের হতে পারে একটা হচ্ছে সংকল্পের মধ্যে দুর্বলতা আসলেই আমি একটা কাজ করব একটা কাজ আমি অবশ্যই এটাকে আমাকে মানে করতে হবে এই কাজটা করার জন্য আমি যে সংকল্পবদ্ধ হয়েছি এই সংকল্পের মধ্যে কোনো কারণে দুর্বলতা এসে গেলে কাজটা আসতে করে থেমে যায় এটা হল প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কোনো কারণে থেমে গেলেও কাজটা কাজের মধ্যে অলসতা এসে যায় আর তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মূলত মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবানবতারা দিয়েছেন সেই বৈশিষ্ট্যটা হচ্ছে সৃষ্টিগতভাবে মানুষ অলস সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে অলসতার একটা বৈশিষ্ট্য আছে এই অলস লোকদেরকে অলস এবং গাফিল অলস এবং গাফিল এই অলস এবং গাফিল লোকদেরকে মূলত মানে কোরআন এবং হাদিস দিয়ে মানুষদেরকে কি করতে হবে জাগিয়ে রাখতে হবে সচেতন করে রাখতে হবে তাদেরকে জাগাতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে যত বেশি আপনি তাদেরকে জাগাতে পারবেন যত বেশি কোরআন এবং কোরআন এবং হাদিস হচ্ছে তার জন্য মূলত অনেকটা ফুয়েলের মতো গাড়ির যে তৈল আছে তৈলের মতো তো এটা যত বেশি আপনার মানে দিতে পারবেন তত বেশি সে চলতে থাকবে তত বেশি চলতে থাকবে আর যতই ইঞ্জিন কমে যাবে মানে যতই আপনার তৈল কমে যাবে ফুয়েল কমে যাবে জ্বালানি কমে যাবে যত বেশি তত দেখবে যে আস্তে আস্তে থেমে যাচ্ছে আস্তে আস্তে থেমে যাচ্ছে মূলত এটা এই ধরনের একটা বিষয় দুইভাবে এই জিনিসটুকু তৈরি হয়ে থাকে মানুষের মধ্যে একটা হল বিল ফেল একেবারে বাস্তবে যখন সে অলসতা করে এর প্রথম সর্বনিম্ন স্তর হচ্ছে এই সমস্যার সর্বনিম্ন স্তর হচ্ছে কোন কাজের মধ্যে অলসতা তৈরি হওয়া ইমানদার ব্যক্তিদের মধ্যে অলসতা তৈরি হয় না আর এই কারণেই অলসতা শুভানুবাদিমের আল্লাহ রব আলী পছন্দ করেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ তালা বলে দিয়েছেন আর এই মূলত কাদের বৈশিষ্ট্য বলা হয়েছে কোরআনের মধ্যে বলতে পারবেন কিনা কাদের বৈশিষ্ট্য বলা হয়েছে হ্যাঁ মুনাফেকদের বৈশিষ্ট্য বলা হয়েছে দেখেন তাহলে বুঝা যাচ্ছে যে অবস্থায় আসতে পারে বলেছেন যখনই তারা নামাজের জন্য দাঁড়ায় তখন কাম কুসায় অলস ভাবে দাঁড়ায় এবাদতের মধ্যে যদি কোন ব্যক্তিকে অলস দেখেন কোন ব্যক্তিকে স্থবির দেখেন তাহলে বুঝতে হবে যে তার মধ্যে আসলে যে থাকার কথা ছিল সেই প্রাণ নেই এবার হতে হবে তাকে প্রাণবন্ত কিন্তু এ মধ্যে তার প্রাণ না থাকার মূল কারণ হচ্ছে তাহলে তার এই প্রতি যে অনুরাগ থাকার কথা ছিল আবেগ থাকার কথা ছিল যে আন্তরিকতা থাকার কথা ছিল এ প্রতি যে ভালোবাসা থাকার কথা ছিল ইত্যাদির মধ্যে কোথাও না কোথাও কি রয়েছে সমস্যা আছে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে অলসতা যদি কারোর মধ্যে এসে যায় তাহলে বুঝতে হবে যেটা সর্বপ্রথম কাজের মধ্যে আমার বড় সমস্যা তৈরি হচ্ছে আমার মধ্যে আমার আমলের মধ্যে আমার নিয়তের মধ্যে অথবা আমার আখিদার মধ্যে অথবা আমার চেষ্টার মধ্যে অথবা আমার যে সংস্কারের কাজ করছি দাবাতি কাজের মধ্যে যদি সর্বপ্রথম অলসতা লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে যে এই অলসতার মাধ্যমে আমি সবচেয়ে বেশি প্রথম দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আর এর সর্বোচ্চ যে স্টেজ মানে এর স্টেজের মধ্যে সর্বোচ্চ স্টেজ হচ্ছে আল এনকেতা নিয়মিত কাজ করছেন নিয়মিত দেখেন মানে আমি এখানে মানে অনেকে দেখি যে নিয়মিত হালাকায় আসত এখন কিন্তু এরপরে দেখি যে আমার হালাকা আসে না আসলে মানে আমার আলোচনা পছন্দ হয় না সেটা হইতে পারে যাই হোক নাকি করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার কোথাও না কোথাও দেখা হয়ে গিয়েছে হঠাৎ করে জিজ্ঞেস করলে কি ব্যাপার আপনাকে মাঝে মধ্যে আসিয়ে দিতে আগে নিয়মিত দেখতাম এখন মাঝে মধ্যেও দেখি না এর কারণটা কি সমস্যা মানে বুঝা গেল যে মানে ওই যে দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আল এমকেতা একেবারেই মানে কাঠ হয়ে গেছে আগে তো অলসতা ছিল কিন্তু অলসতা এখন পরিপূর্ণতা লাভ করেছে কামালুল ক্যাসাল মানে অলসতার পরিপূর্ণ স্টেজ যেটা আছে সেই স্টেজে সে চলে আসছে এখন আর তাকে ফিরানো বহু কঠিন মানে তার এই বিষয়টি टिल मानी मध्य चलार मध्य गारा समस्या मूलत आल्ला এই বাহাদুতের ব্যাপারে কোন ধরনের তা কোন ধরনের কাঠ হয়ে যাওয়া কোন ধরনের বিচ্ছিন্ন বন্ধ করে দেওয়া অথবা কোনো ধরনের অবহেলা অথবা আল্লাহ ফেরিস্তাদের সম্পর্কে বলেন ওই সমস্ত ফেরিস্তাদের কথা আল্লাহ সুবাহ আয়ত্তের মধ্যে উল্লেখ করছেন যারা আল্লাহ রব্বুল আলমিনের আর্শয়ের আশেপাশ তাদের সম্পর্কে বলতেছেন যে আল্লাহ রবুল আলমিনের জন্য রয়েছে সমস্ত আসমানের জন্য যারা তার কাছে আছে অর্থাৎ যে সমস্ত ফেরেস তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে তারা আল্লাহ রব্বুল বাদত থেকে সাবান্যতম অহংকার করেন না কোন ধরনের দাম্বিক্য দেখান না এবং এক্ষেত্রে কোন ধরনের ত্রুটিও করেন না বিচ্ছুতি করেন না ইস বেহুন আল্লাহ নাহার রাত্র দিন তারা আল্লাহ হব্বুল আলমের স্তুতি এবং পবিত্রতা বর্ণনা করে যাচ্ছে ওলা এক্ষেত্রে সামান্যতম কোন ধরনের ডিরেমি বা অলসতা তাদেরকে পায় না তারা অলস হয় না দেখেছে তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জন্য ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কিন্তু ওই ফেরেস্তাদের যে বৈশিষ্ট্য রয়েছে আমাদের ক্ষেত্রে তাদের এই ধরনের কোন পুতুল থাকবে না একটা ইবাদত করার পরে তার আরেকটা ইবাদতের জন্য অগ্রগণ্য হবে হবে অগ্রগামী হবে হবে সেদিকে মানে উৎসাহী হবে কিন্তু দেখা গেল যে এবাদত করার পরে তিনি অগ্রগণ্য তো হচ্ছেন না বরং ইবাদত করার পরে যদি তাকে মানে দেখা যায় যে ভাই অলস ইয়ে হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আর মনে হয় সম্ভব না আর পারতেছি না যদি এমন হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে তার মধ্যে এই সংকটটুকু আমরা যে ফুতুর বললাম প্রথম যে পয়েন্টটি আলোচনা করলাম মানে এই অলসতা বা ঢিলেমি বা কোন কাজের প্রতি তার অবজ্ঞা অবহেলা ইত্যাদি তার মধ্যে কাজ করছে অমনোযোগিতা তার মধ্যে কাজ করছে এবং এটি সবচেয়ে বড় ধরনের সমস্যা যে সমস্যার কথা আল্লাহ সুবাহ কোরআনী কারিমের মধ্যে এইভাবে আমাদেরকে জানিয়েছেন এখন এই যে সমস্যা আমরা ইবাদতের ক্ষেত্রে দেখি বিশেষ করে এটা শুধু মানে আমার ক্ষেত্রে যে দেখি তা নয় আপনারা হয়তো নিজেদেরকে যদি লক্ষ্য করেন ভালো করে দেখবেন যে আপনাদের মধ্যেও মানে এই ধরনের জিনিস আসলে এগুলো কাজ করে মানুষের মধ্যে মানে যেহেতু মানুষ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সমান হওয়া তালা কিছু দুর্বল বৈশিষ্ট্য মানুষের মধ্যে রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম প্রথম দুর্বল বৈশিষ্ট্য হচ্ছে এটা মানুষের অলসতা তার মধ্যে কাজ করে সৃষ্টিগতভাবে অলসতা এবং অমনোযোগিতা তার মধ্যে কাজ করে থাকে কিন্তু অলসতা এবং অমনোযোগিতার কয়েকটা স্টেজ রয়েছে সেই স্টেজগুলো হচ্ছে মানে নিম্ন স্টেজ যেগুলো সেগুলো হচ্ছে কিন্তু কাজ করার ক্ষেত্রে তার যে দায়িত্ব আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে অলসতা থাকে দায়িত্ব থেকে কি করে না দূরে সরায় না যদি এমনটি হয়ে থাকে তাহলে এই অলসতা তার চলে এই অলসতার মাধ্যমে চলে যাবে কারণ এটা স্বাভাবিক অলসতা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে থাকবে কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে সে কোন ধরনের ত্রুটি করে না কিন্তু এমন অলসতা যে অলসতার মাধ্যমে দায়িত্ব পালনে অবজ্ঞা অবহেলা করে থাকে অথবা দায়িত্ব পালন করে না এটা হচ্ছে সর্বপ্রথম ত্রুটি এটা হচ্ছে সর্বপ্রথম ত্রুটি এবং মানুষের মধ্যে মূলত ই দাওয়াতি কাজের ক্ষেত্রে এই ধরনের অলসতা বড় ধরনের ত্রুটি হয়ে থাকে আমরা প্রথমে যেটি জানব সেটা হচ্ছে আসলে এই অলসতা বা এই ধরনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের মধ্যে যে দুর্বল সংকল্প অথবা সংকল্পের মধ্যে বিচ্ছুতি অথবা কাজের মধ্যে বিচ্ছুতি ঘটার যে কারণগুলো কি কি প্রথমে আমরা কারণগুলো জানব তারপরে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের আসলে আমলের মধ্যে কি ধরনের প্রভাব বিস্তার করে তা এটা আমরা জানবো তারপরে আমরা জানবো এই আলোচনার মধ্যে চিকিৎসা কি হবে কারণ একটা সমস্যা নিয়ে আসলাম মানে একটা ত্রুটি আমাদের ব্যাধী একটা ব্যাধির কথা আমরা আলোচনা করলাম কিন্তু এই ব্যাধির চিকিৎসা কি হবে যদি আমরা না জানি তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে প্রথম এর কারণ সমূহ এক নম্বর পয়েন্ট যে সমস্ত কারণে মানুষের মধ্যে অলসতা তৈরি হয় তাকে এক নম্বর পয়েন্ট হচ্ছে দু একদিন হালাকার মধ্যে আসার পরে বুঝলেন না সে আলেমে দিন হয়ে গেছে এখন এত কঠিন হয়ে গেছে যে না একজনের কাফের পতুয়া একজনের ফাঁসের পতুয়া একজনের এই একজনের আপনার নামাজ হয় না এই আপনি এমন করতেছেন কেন মানে মানে এটা তার সাধ্য বাড়াবাড়ি এটা শিবালংঘন এটা অতিরিক্ত হবে ইসলাম মূলত আনুগত্যের ব্যাপারে কোন অবস্থাতেই মানে বাড়াবাড়ি করার আমাদেরকে কোন সুযোগ দেয়নি শিবালঙ্ঘন করা কোনো সুযোগ দেয়নি কোন অবস্থাতেই কঠোরতা প্রদর্শন করার সুযোগ দেয়নি যদি কঠোরতা আসে যায় তাহলে এই কঠোরতা শেষ পর্যন্ত সেই কঠোরতা থেমে যাবে কারণ তার আস্তে করে থেমে যাবে আস্তে করে থেমে যাওয়াটাই হচ্ছে মূলত তার আস্তে করে ফুতুর এটার মানে পতনের দিকে চলে যাচ্ছে আস্তে করে মানে ধ্বংসের দিকে চলে যাবে তখন দেখা যাবে যে সে ব্যক্তি প্রথমে কঠোর ছিল পরে দেখা যায় যে একেবারে ডিলেও না সূত্র রয়েছে সেটা হলো যে বস্তু যত বেশি হিট হয়ে যায় যত দ্রুত হিট হয়ে যায় তত দ্রুত কি যায় ঠান্ডা হয়ে যায় যত দ্রুত হিট আবার করে শুধু হিট আস্তে আস্তে হবে বুঝা যাচ্ছে অনেক দ্রুত হিট হয়ে গেছে ঠান্ডা এমনটা নয় এটা হল এক নম্বর পয়েন্ট সেটা হল দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আনুগুপ্তের ব্যাপারে আল্লাহ এবং তার রাসুলের ব্যাপারে আমাদের সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা কঠোরতা প্রদর্শন করা ইত্যাদি মূলত আমাদেরকে ওই ডিলিমের দিকে নিয়ে যায় এবং আমাদের এই বাদতির ক্ষেত্রে আমাদের বহু আগেই এই বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক সংকেত করেছেন হাজি মোদী আসল্লাহ সাল্লা ইসলাম কি বলেন দেখেন তো একটু আসি এই ইয়াকাল গুলু বোখারি মুসলিমের রবের মধ্যে এসেছে আসল্লাহ সাল্লা হাজি মোদে সাত করেন এই ইয়া কুমাল গুলু তোমরা অবশ্যই তোমরা সতর্ক হও আলগুলু ফি দ্বীন দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে তোমরা সতর্ক হও ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিলগুলু ফি দ্বীন কারণ তোমাদের পূর্ববর্তী জাতি ছিল তারা তাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণেই তারা ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণেই তারা सीमा लंघन करक्त्य मध्य हिदायत मध्य ईर मध्यर मध्य जे क्षेत्र हूं ना क्यों मानी जो व्यक्ति क्षेत्र भड़ाबाड़ी करस्त ये हादीटूक सल्लास्ल्लम वाइड कर কারণ এর মাধ্যমে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিভাবে রসুল উল্লাহ আসলমের স্বাদ করেন আবুদাউদ্ এসেছে রসুল বলেন তোমরা নিজেদের উপর কোন জিনিসকে বাড়াবাড়ি করো না নিজেদের উপর সেটা বাড়িয়ে নিও না নিজেদের উপর বাড়াবাড়ি করো না নিজেদের উপর বাড়াবাড়ি করে অর্থ কি বাড়াবাড়ি করে নেওয়ার আপনি যেটা পারবেন না সেটাও আপনি নিজের উপর বহন করে নেবেন যেমন মনে করেন একজন প্রতিদিন শিয়াম পালন করা যায় আমি বছরের প্রতিদিন শিয়াম পালন আমি কাত করে নফল নামাজ পড়বো দেখা গেল যে কয়েক ওয়াকতেই পারলো না নিজের উপর বাড়াবাড়ি করে নিল এই হচ্ছে লাগে বাড়াবাড়ি করে নিল না ফৈসাদুম তাহলে আল্লাহুল আলমিন তোমাদের উপর কঠিন করে দিবে জিনিসটা কঠিন হয়ে যাবে আপনার দেখেন রাসুল্লাহ রাসুল্লাহ ইসলাম যেগুলো করতে পারতেন কষ্টকর হয়ে যায় কিনা এই জন্য রাসুল উল্লা সাল্লাসলাম সেটাকে ত্যাগ করেছেন সেটাকে বাদ দিয়েছেন কেন তাতে করে উন্মতের উপর কঠিন না হয় ফাই দাদু আলাইকুম তাহলে তোমাদের উপর সেটা বাড়াবাড়ির উপর জয় নিয়ে হবে কঠিন করে দেওয়া হবে আল্লাপে আপনারা জানেন কিনা ইসরায়েলের এত কঠোর বলে ইসরায়েলের যদি কোন কারণে নাজাসাত গায়ের মধ্যে লেগে যেত তাহলে ওই টাকা কেটে ফেলতে হতো পবিত্র তার জন্য কঠোরতা কঠোরতা দিয়ে গিয়েছে চিন্তা করে কোন পরিচয়ের কঠোরতা তাদের উপর আরোপ করা হয়েছে নারীদের ব্যাপারে কঠোরতা নিজেরা কঠোরতা করেছে এমন বেশি যে কঠোরতা এক পর্যায়ে হয়েছে যে নারীরা যদি কোনো কারণে তাদের মিন্স হতো ঋতুবর্তী তখন তাদেরকে ঘরের বাইরে অন্য কোন দূরে নিয়ে রেখে আসা হতো ঘরের মধ্যে তাদের স্থান ছিল না মানে কঠোরতা এমন পর্যায়ে তাদের তবা ছিল নিজেকে নিজে হত্যা করা তবা ছিল কি নিজেকে নিজে হত্যা করা এটা হচ্ছে তাদের তবা ছিল তাহলে আমরা তো আহমদুল্লাহ আল্লাহ রাহীর চেষ্টা করতেছি ঠিকই না কিন্তু তাদের তবা ছিল যদি তবা হতো তাহলে মানে তবা নিজেকে হত্যা করা কোরবানি ছিল কোরবানি করলে এই আসমান থেকে আগুন এসে এটা খেয়ে ফেলত যদি না খেত তাহলে কোরবানি কবুল হয় নাই মানুষের সামনে সে অবহেলিত এবং লাঞ্ছিত অপমানিত তোমার কোরবানি গ্রহণযোগ্য করে। এবার বুঝতে পেরেছেন কঠোরতা কোন পর্যায়ে এই জন্য রাসমুল হুদাসম বলেন একজন লোক নিজেদের উপর বাড়াবাড়ি করবো যে সমস্ত আল্লাহিন আছে এগুলোর আছে বাকি লোকগুলো আছে তারা কত কষ্টের মধ্যে আছে তারা বিয়ে করতে পারে না বিয়ে করে না কিন্তু অন্যান্য ভাবে তারা খারাপ কাজে নিজেদের এখন কিন্তু না বিয়ে করতে পারে না সমাজে তারা না স্বাভাবিকভাবে সামাজিক জীবনযাপন করতে পারে তাদেরকে একবার আইসোলেটেড করে দেওয়া হয়েছে তাদেরকে এক স্থানে মানে নির্জন মানে নির্জন স্থানে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আয়াত রাসুল্লাহ ইসলাম উল্লেখ করলেন আমরা এগুলো করি নেই এরা তারা নিজেরা নিজেদের উপর করেছে বাড়াবাড়ি করতে করতে এই পর্যায়ে চলে গিয়েছে এজন্য কোন যদি বাড়াবাড়ি করে সীমালংন করে কঠোরতা আরোপ করে তাহলে নিজে আসলে ক্ষতিগ্রস্ত হয় নিজেই ক্ষতিগ্রস্ত হয় اذن رسول الله صلى الله عليه وسلم কোন বিষয় যখন চুপ থাকতেন তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবীদের প্রশ্ন করতেন الله عليه وسلم বললেন ইন আল্লাহ ফরজ আলাইকুমুল حج ইন আল্লাহ ফরজ আলাইকুমুল حج فحجوا আল্লাহ রাব্বুল العالمين তোমাদের উপর হজকে ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো এই নির্দেশ দিলেন এক সাহাবী ছিলেন আকরা ইবনে আবিস رضی الله تعالی عنه তিনি দাঁড়িয়ে এই বছরের জন্য বলছেন তখন আক্রাম হাবিজ সদি আল্লাহ রসুল ইসলাম চুপ করে আছেন একেবারে চুপ অনেকক্ষণ রসুল চুপ করে আর কিছুই বলেন নাই আর কোন সাহাবি কিন্তু প্রশ্ন করে নাই সাহাবিরা জানেন প্রশ্ন করলে বিপদ হয়ে যাবে আল্লাহ করে তোমাদের সামনে তুলে ধরা হয় তা সুকুম তোমাদের ক্ষতি হয়ে যাবে কারণ আল্লাহ আলমিন যদি ওয়ার্ড করে দেন তাহলে সেটা ফরজ হয়ে যাবে রসুল ইসলাম বললেন এরপরে যখন আক্রাম হাবিজ্লাহ সাহাবিরা যদি বলতাম তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত আমি চুপ করেছিলাম এই জন্য আর ফরজ হল না লাউ কুস্তু নাম লাও জাবাদ দেখছেন বাড়াবাড়ি করার কোন অবকাশ ইসলামের মধ্যে নেই মূলত বাড়াবাড়িটা ইসলামের মধ্যে কঠিনতা নিয়ে আসে কঠোরতা নিয়ে আসে এবং আমাদের মধ্যে এটা বড় ধরনের কঠোরতা নিয়ে আসে এই কারণে আল্লাহ রাসুল সাল্লাহাম ইসলাম থেকে আরেকটি হাজিজের মধ্যে এসেছে খুব সুন্দর কথা ইন্নাদ দিন হচ্ছে সহজত ইন্নাদ এই দিনটা হচ্ছে সহজত আসলে দিনের মধ্যে কোন ইবাদত নেই এটাকে কঠিন করে নিয়েছে আমাদের লোকেরা বানাবাড়ি করে নিয়েছে কেউ বলেছে টুবি না হলে নামাজই হবে না চল্লিশ বছরের অনেক মানে ফতোয় নিজেরা বাড়াবাড়ি করে দিয়ে মানুষের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি যেগুলো আসলে আল্লাহ এবং তারা সুরের মানে মানুষের উপর উন্মাতের উপর অথবা আল্লাহর মান্দাদের উপর এই ধরনের কোন কঠোরতা আরোপ করার কোন ইচ্ছা ইসলামের মধ্যে ছিল না ইউসর দিন হচ্ছে সহজতর যদি দিনের মধ্যে কোন ব্যক্তি বাড়াবাড়ি করে তাহলে দিন তার উপর গালেব হয়ে যাবে তার উপর বিজয় হয়ে যাবে কঠোরতা তার উপর বাধ্যতামূলক হয়ে যাবে আর দেখা গিয়েছে এভাবে অনেক লোক নিজের উপর কঠোরতা আরোপ করে নিয়েছে শেষ পর্যন্ত সেটা পালন করতে পারেনি শেখ পর্যন্ত সেটাকে পালন করতে পারে নাই দেখেন তিনি বলেন কালীত নবী সাল্লাম তিনজন ব্যক্তি রসুল্লামের স্ত্রীদের ঘরের কাছে আসলেন তারা গোপনে রাসুল্লাহ সাল্লাহ করতে লাগলেন যে রাসুল্লাহম রাত্রে কি ইবাদতিনে কি ইবাদতুল্লাহ আমলগুলো কেমন এগুলো সম্পর্কে জানার জন্য প্রশ্ন করলেন এবং জিজ্ঞেস শুরু করলেন যখন তাদেরকে এই সংবাদ দেওয়া হল বলা হল যে রাসুল্লাহ সাল্লাহাম রাতে এবার করেন কারণ রাতের মধ্যে রাসুল্লাহ সাল্লাহাম আপনার জানেন আশা বলে দিয়েছে আটটা কাতের বেশি রাসুল্লাহ রবজাদ এবং রবজাত ছাড়া করে শুনে এই বাড়ি করার কোন সুযোগ নেই এটা দরিল হচ্ছে মানে বৃদ্ধি করার উপর মধ্যে মধ্যে কোন ধরনের বাড়াবাড়ির মধ্যে কোন ধরনের ইসলামের কোন মাসলাহাত নেই যখন তাদেরকে সংবাদ দেওয়া হল মানে তারা এই আমলটাকে রাসুল্লাহ আমলটাকে মনে করল অনেক বেশি হয়তো তারা চিন্তা করতেছিল আল্লাহ রাসুল্লাহ আমল অবশ্যই তো মানে অন্যরকম অনেক বেশি হবে মানে কিন্তু এটাকে তারা খুব কম মনে করলো ওয়াকা আলু আইন তবে তারা একটা মানে ইয়ে বের করলো পথ বের করলো তারা পথটা বের করলো কি ওয়াক্কা আলু তারা বললো আইন এনা সাল্লা সাল্লাম যে আমরা কোথায় নবিসাল্লাহলাম থেকে আমরা কোথায় নবীলাম তারপর এবার তারা সিদ্ধান্তে বুঝতে পারলো যে না আমরা এই কম এবাদত এই সাধারণ এই মানলে চলবে না আমাদের এই বাদতকে আরো শক্তিশালী করতে হবে আরো এই বাদত বৃদ্ধি করতে হবে তাদের একজন বললো আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে সারা রাত শুধু নামাজা নামাজ সারা রাত নামাজ করবো আমি বললো আমি সারা জীবন রোজা রাখবো আর রোজা নষ্ট করব না রোজা ভাঙবো না ইফতার করবো না মানে সারা জীবন রোজা রাখবো ও কাল আস তাহলে স্থিত ব্যক্তি বললো আমি আর জিন্দগি বিবাহ করবো না মহিলাদের থেকে শেষ সম্পর্ক মহিলাদের সাথে আছে আসলেন তাদের এই ঘটনা সম্পর্কে জানানো হলো অবহিত করানো হলো জানলেন রাসুল উল্লাহ সাল্লাহামকে বলা হলো তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের এই কথা শুনলেন শুনে বললেন তোমরাই কি তারা ওই সমস্ত লোক তারা এরকম এরকম কথা বলছে। এই কথাকে তোমরা বলছো তাদেরকে আমরা হলে তো মানে আমাদের কাছে তো সারাতে নেই নুবো মানে ফালতু তারপরে তোমার এই ফালতু করতে বলছে থাপ উঠাই আমি তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করি আতকা এবং আল্লাহ রব আিনের প্রতি সবচেয়ে বেশি তাকুয়া আমার রয়েছে সবচেয়ে বেশি ভয় এবং কাকুয়া রয়েছে লাকিনিয়াসুম ওফতের আমি রোজাও রাখি আবার ইফতার ও করি নামাজ ওপরই আবার রাত্রের মধ্যে কিছুক্ষণ আমি রাত্র বিশ্রাম নেই আমি স্ত্রী মানে বিবাহ করেছি সুতরাং যে আমার সুনন্য থেকে দূরে বিমুখ হলো দূরে সরে গেল ফেলাই সামিনী সে আমার অন্তর্ভুক্ত নয় সে আমার অন্তর্ভুক্ত নয় এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে বাড়াবাড়ি যে ইসলাম এক বড় ধরনের ক্ষতি এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এবং্লা নিরুৎসাহিত করেছেন তারা যে বাড়াবাড়ির মাধ্যমে মানে নিজেদের উপর একটা বিপদ ভয়ঙ্কর অবস্থা ডেকে নিয়ে এসেছেন কি করেছেন কঠিনভাবে নিষেধ করেছেন সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আসলে বাড়াবাড়ি মূলত আমাদের আমলের মধ্যে আমাদের নিজেদের দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের আমলের মধ্যে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করে আর বাড়ির কারণে মূলত আমাদের মধ্যে এই ধরনের জিনিস তৈরি হয়ে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সেটা থেমে যায় যত বেশি না আব্দুল হব্বাস মাউলাতাম তসুম্নহার ও তাকুমুল্লা উল্লাহ সাল্লা এক আজাদকিতা দাসী ছিল এই দাসীর অভ্যাস ছিল তাসুম নাহার দিনের বেলায় রোজা রাখত রাতের বেলায় সারা রাত জেগে ইবাদত করতো নামাজ পড়ত নফর নামাজ পড়ত ফল আল্লাহ রাসুল্লাহমাহসুমাহাম আপনার এই দাসির অবস্থা হচ্ছে এই সে সারা রাত জেগে ইবাদত করে নফল নামাজ পড়ে আর সারাটা দিন সে দিনের বেলায় সিয়াম পালন করে থাকে নবী সাল্লা তখন লক্ষ্য করে বললেন ইন্নাক উল্লে আহমিনেরাত ফাত্রাহ মান كانت ফাতরাতুহু إلى সুন্নতি ফাকাদ ইক্তাদা ومن كانت কানাত الى, إلى غير ذلك যালিকা ফাকাদ যাল ওয়াতন্ত সুন্দর ভাষাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলেন যে লিকুল্লি আমালিন শারাহ প্রত্যেকটা আমলেরই একটা আবেগ রয়েছে একটা ইচ্ছা রয়েছে কিন্তু ওয়া লিকুল্লি শারাতিন ফাতরা এই কিন্তু এই প্রবল ইচ্ছা ইচ্ছা এই আবেগের একটা শেষ পর্যায়ে রয়েছে যেখানে গিয়ে আবেগ টুকু কাকা দেখতে দা সেই হৃদয়ত লাভ করতে পারলো সেই সত্যিকার হৃদায়ত লাভ করতে পারলোলা আর যার এই স্টেজটা মানে থেমে যাওয়াটা যার অন্য কিছু দিকে নিয়ে যাবে আমার শূন্যতের বাইরে চলে যাবে হেদায়তের মূল মানদণ্ডটুকু তুলে ধরলেন মূল মানদণ্ড হচ্ছে হেদায়তের একটাই সেটা হচ্ছে না কেন কিন্তু তার এবাদতের আবেগ এর চূড়ান্ত গিয়ে থামতে হবে কোথায় গিয়ে কোথায় গিয়ে থামতে হবে সুনের পর্যায়ে গিয়ে থামতে হবে যেখানে সুন্নত থেমে গিয়েছে সে যেতে হবে না এর চেয়ে বেশি আবেগ দেখানোর সুযোগ নেই অন্যদিকে আমাদেরকে নিয়ে যাবে আর যদি রাসুল উল্লাহ সাল্লাহাম সুন্দর থেকে আমাদেরকে করে অন্যদিকে নিয়ে যায় তাহলে আমরা পথভষ্ট হয়ে যাব আমরা পথ হয়ে যাব এবং বিভ্রান্ত হব এতক্ষণ পর্যন্ত যে পয়েন্টটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে তার মুখ দিন দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা বাড়াবাড়ি করা এটা মূলত মানুষদেরকে যে সমস্যার কথা আমরা আলোচনা করেছি এই সমস্যার দিকে মানুষদেরকে নিয়ে যায় এবং এই সমস্যার একটা কারণ অন্যতম একটা কারণ তাহলে এটা হল প্রথম কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হালাল কাজ এর মধ্যে সীমালঙ্ঘন করা এবং ক্ষেত্রে মানে অতিরিক্ত করা এক্ষেত্রে অতিরঞ্জন করা সীমা লঙ্ঘন করা মূলত এবাদতের জন্য মোবাহ কাজগুলোকে আল্লাহ আলমিন মানে মুবাহ কাজগুলোকে ফিক্সড করেন নাই হালাল কাজগুলো যেগুলো আছে এগুলো এবাদতের জন্য নয় এগুলো বান্দাদের সুবিধার জন্য বান্দা কঠিন অবস্থার মধ্যে যাতে না পড়ে কারণ বান্ধাকে তো হারাল এবং হারামের একটা সীমা রেখা দেওয়া হয়েছে মানে এই সীমা রেখার ক্ষেত্রে যাতে বান্দা বড় ধরনের কঠিন অবস্থার মধ্যে না পড়ে তিনি চব্বিশ ঘন্টা মুবাহ কাজ করবেন মুবাহের মধ্যে যে যত বেশি বাড়াবাড়ি করবে না মানে আমাদের কাছ থেকে বা আলমদের কাছ থেকে দেখা যায় যে মানে লোকেরা ফতুয়া নেয় বা এটা জায়েজ আছে কিনা মানে তার উদ্দেশ্য হল যদি জায়জটা করে দিতে পারলেই করবে যেকোনো একজনের কাছে অন্তপক্ষে শুনতে পারলে বলবো যে হ্যাঁ অমুক আলমের জাহেজ বলছে আরে ভাই আপনি মানে অমুক আলেমের জাহেজের জন্য অপেক্ষা করতেছেন কি জন্য আপনি নিজেকে পুতুলেন জিজ্ঞেস করেন আগে এই ফতোয়া জিজ্ঞেস করতাম তাহলে আমার কাছে আসলে জায়গ নেই বুঝে আসছে কিনা ফতোয়ার জন্য আলমের কাছে যাওয়ার দরকার নেই ফতোয়ার জন্য আগে আগে নিজেকেই ফতোয়া জিজ্ঞেস করে নিজেকে ফতোয়া জিজ্ঞেস করলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আসলে এই জায়েজ আমি যে কাজ করছি এই কাজের মধ্যে কতটুকু কতটুকু বৈধতা আছে সেটা স্পষ্ট হয়ে যাবে এই জন্য নফল কাজ যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে কোন ধরনের অতিরিক্ত অতিরঞ্জন করার কোনো সুযোগ নেই সুল্লাহ সাল্লাম ইবাহতের উদ্দেশ্যে কোন হারাল কাজকে করেন নাই বরং হারাল কাজগুলোকে সুল্লাহ শুধুমাত্র জাওয়াজ উম্মতের জন্য বৈধতা সাব্যস্ত করার জন্য বৈধতার মানে দলিল হিসেবে সুলাল্লাহ সাল্লাহ উল্লি ইসলাম হারাল কাজগুলো করেছেন আমি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারলাম কিনা কিছু ইবাদত হিসেবে কোন হালাল কাজ কে রসুল্লাহ সাল্লাহ ইসলাম করেননি কারণ এটা এর মাধ্যমে ইবাদত সাব্যস্ত হয় না এর মাধ্যমে আল্লাহ রাবুল আমিন লাভ হয় না এর মাধ্যমে আল্লাহ রাবুল ইবাদত করার সুযোগ থাকে না কিন্তু হালাল কাজগুলো করেছেন এই হালাল এক্ষেত্রে কোন অবস্থায় অতিরিক্ত করা সীমালঙ্ঘন করা এগুলো ইসলামের সামান্যতম অনুমোদন দেয় না দেখেন খুব সুন্দরভাবে আল্লাহ আবুল্লা আলহামীন খুব ভালো ভালো কয়েকটা নির্দেশ দিয়েছেন এরপরে সাথে একটা নিষেধ করে দিয়েছে। নির্দেশগুলো সুন্দর আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন খুশুজি নেতা কুমেন্দা মসজিদ মসজিদে যখন যাবে তখন মসজিদে তোমরা তোমাদের যে সৌন্দর্য আছে মানে কাপড় পোশাক পরিচ্ছি মসজিদে সুন্দর নিয়ে যাবে কিন্তু আমাদের এই হচ্ছে অফিস যাওয়ার সময় আমরা সবচেয়ে হাইফাই পোশাক পরে যায় আর মসজিদে দেওয়ার সময় করতে গিয়ে একশো বছর মদিন্তার কি তো জামা ওইটা ওই টুপিওটা এবং জীবনে কোনদিন ধুইছে বলেও মনে হয় না মানে ভালো ডাক্তার ভালো ডাক্তার এবং মানে ভালো মানের একজন সার্জন সে মানে ভালো ডাক্তার क्योंकि ओई टुपी और ओई जामा शुद्ध मस्जिदों नवमी जो खासकर दिए বুঝে আসতে কি না আসলেই ওই তো বিয়ার ওই জামা মানে এরকম মানে মসজিদের জন্য অনেকেরই এরকম জামা ফিক্সড করা আছে না এটা যখন মসজিদে যাবে আল্লাহর ইবাদত করবে আল্লাহ অনুগতের জন্য নামাজের জন্য ইন্দাকুল্লি মসজিদ নামাজ হতে পারে মসজিদও হতে পারে দুইটাই তফসির মধ্যে এসেছে জিনা তাকুম সেখানে তোমরা তোমাদের সৌন্দর্য যেটা আছে সেটা গ্রহণ করো ওয়াকুলু এরপরে তোমরা খাও তোমরা কি করো বান করো খাওয়ার কথা বললো বান করার কথা বললো যে কথা বললো সবকিছু বলে এরপরে আস্তে করে একটা জিনিস অতিরিক্ত বলে বললেন কি অল্যা তুশ্রিফু তবে এগুলো সব হালাল বলছি এগুলো মুবাহ কাজ কিন্তু অল্যা তুশ্রিফু এগুলি ব্যাপারে অতিরিক্ত করো না এগুলি ব্যাপারে অতিরিক্ত করোনা অতিরঞ্জন করোনা স্রাফ করোনা এগুলোর ব্যাপারে তোমরা অপছয় করো না সেটা প্রয়োজন নেই সেটা করো না অপচয়কারী অথবা অতিরিক্তকারীকে আল্লাহ সোহানা তারা পছন্দ করেন না সুতরাং এগুলো তোমাদেরকে অনুমোদন দেয়া হয়েছে এই অনুমোদনটুকু তোমাদের ঠিক আছে কিন্তু এগুলো ব্যাপারে তোমরা অতিরিক্ত করার কোনো সুযোগ নেই অতিরিক্ত করার কোনো সুযোগ নেই দেখা যায় মুসলিম উম্মার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা মানে আজকে খাবার দাবারের ব্যাপারে যে বিশাল আয়োজন বিশাল অপচয় মানে বিশাল একটা ব্যবস্থা মনে হয় যেন মানে এদের মূলত পৃথিবীতে মানে টিকে থাকার মানে একটাই উপায় সেটা হচ্ছে এই খাবার দাবারের আয়োজন খাবার দাবার আয়োজন মূলত রাসুলুল্লাহ সাল্লাহাম তার সাহাবিদেরকে এই ধরনের কোন কাজের জন্য উৎসাহিত করেন নাই এবং সাহাবিরাও এই ধরনের খাবার দাবারের জন্য ইত্যাদির জন্য কোন আয়োজনকে সাহাবিরা বড় আয়োজন হিসেবে গ্রহণ করেন নাই রসুল্লাহ সুল্লাহাম বিশ্ব রবি সাল্লা তার বিয়েতে অলিমা হিসেবে কি করেছেন বলতে পারবেন তো এক সময় এটা গ্রামে গঞ্জে পাওয়া যেত এখন মনে হয় নাই না ওই যে ইয়ে সরকার সরকার থেকে দিতে স্কুলে স্কুলে হ্যাঁ সেটা ছাতু কতগুলো ছাতুকে পানির মধ্যে গুলে এরপরে সবাইকে খাওয়াই দিয়েছেন এটা হলো গ্রেট অলিমা যেটা করেছেন মোহাম্মদ এখন আমরা তোমার দেখলে হঠে যায় এই খাবার থেকে রক্ষা করেন খাবারের হালচাল এমন যে এরপরে মানে বিশাল আয়োজন এটা মুসলমানদের মধ্যে অনেক ব্যাপক অনেক ব্যাপক কারণ ওই যে তাদেরকেই তো নিষেধ করা হয়েছে ওরা তো অতিরিক্ত করে না অপচয় করে না এজন্য কোরআন বলেছেন উখরু জাতির ন্যাস এদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে পেটের জন্য সৃষ্টি করা হয় যদি পেটের জন্য হতে তাহলে বলতে চাই ঠিক খাও দাও আর কিছু দরকার নেই তোমাদের কিন্তু এরা মানুষের কল্যাণ করবে মানুষের কল্যাণ সাধন করবে মানুষকে হকের দিকে নাম থেকে রক্ষা করবে মানুষদের অন্ধকার থেকে আলো দিকে নিয়ে আসবে মানুষদের হকের দিকে নিয়ে আসবে এই দায়িত্ব করেছেন এই জন্য সুল হুদা সাল্লাহ হাদিসের মধ্যে আরো বলেন যে আদম সন্তান তার পেটের চেয়ে কোন নিকৃষ্টতম পাত্র আর পূরণ করেনি মানে এটা হলে সবচেয়ে বিক্রিমাত্র এটা পূরণ করতে পারবেন না পূরণ করার কোন একসাথে সমস্ত পাত্রই তার মানে পুড়ে যাচ্ছে সমস্ত পাত্রই পুড়ে যাচ্ছে কিন্তু এমন এক পাত্র যে পাত্রের কোন মানে পুরা নেই মানে পূর্তি নেই দিতেই থাকবেন দ্বিতীয় থাকবেন এরপরে আবার দিতে থাকবে এরপরে দিতে শেষ নেই সেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপনাকে মেনে চলতে হবে সেই বৈশিষ্ট্যগুলো কি সুবাহ আল্লাহ এখানে একটা সুন্দর আচার বর্ণনা করেছেন আয়সার আদিয়াল তালাহা বলেন এই আচারটুকু আইসারদ তালা থেকে বর্ণিত এটা আপনাদের সামনে পরে শোনাবো খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন তিনি বলেনের পরে সর্বপ্রথম যেই বালা যেই মুসিবত এই উম্মত কে আক্রান্ত করেছে এই উম্মত সর্বপ্রথম যে বালা এর মাধ্যমে আক্রান্ত হয়েছে সেই বালা হচ্ছে মুসিবত হচ্ছে আশাবা সেটা হল মানে পরিতৃপ্তি শুধু খাওয়ার খাওয়ার খাবারের পরিতৃপ্তি মানে কারণ কালের পরে দেখা গিয়েছে যে সম্পদের পাথুর্য বেড়ে গিয়েছে সম্পদ অনেক হয়ে গিয়েছে তখন শুধু লোকদের মধ্যে একটাই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে সেই প্রতিযোগিতা হচ্ছে কে কত বেশি খেতে পারে কত বেশি মানে খাবারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যখন মানুষ তার পেট যখন পুরো একবারে কমপ্লিট ফুল হয়ে যায় পার্সেন্টেজের একশো পার্সেন্ট যখন ফুল হয় যখন ফুল হয়ে যায় পরিতৃপ্ত হয়ে যায় তখন দেহ একটু মোটা হয়ে যায় শরীর মোটা হয়ে যায় তখন শরীর কি হয় মোটা হয়ে যায় তখন তাদের অন্তর দুর্বল হয়ে যায় অন্তর আসলে সার্বিক মানে সব দিক থেকে দুর্বল হয়ে যায় এটা মেডিকেল সায়েন্স আশি আদান এই বক্তব্য কিন্তু মেডিকেল সায়েন্স সাপোর্ট করে সেটা হচ্ছে যে আসলে দেহ যত মোটা হয়ে যাবে তত হার্ট দুর্বল হয়ে যায় থেকে তত হার্টে সমস্যার সৃষ্টি হয় আর এটা দেরি এটা বলতে আসলে তাদের সত্যিকার ভাবে অন্তর দুর্বল হয়ে যায় অন্তরে যে শক্তি রয়েছে পাওয়ার রয়েছে সেই পাওয়ার তাদের কি হয় যায় নিস্তেজ হয়ে যায় স্থবির হয়ে যায় দুর্বল হয়ে যায় এরপরে কি এরপর বলছে ওয়াজামুহাত এবং তাদের কামনা বাসনা অনেক প্রলম্ভিত হয়ে যায় লম্বা হয়ে যায় কামনা বাসনা ছেড়ে দেয় যত বেশি দিন এবার যত দিতে পারেন ততইলাম এবার যত দুনিয়া দাঁড়িয়ে তারা তখন তার কামনা বাসনা প্রায় দীর্ঘায়িত হয়ে যায় বর্ণার মধ্যে তিনি বলেন আহ তিনি বলেন তোমরা পানাহারের ব্যাপারে আধিক্য এবং অতিরিক্ত এটা থেকে তোমরা নিজেদেরকে সতর্ক রাখো দূরে থাকো ফা কারণ অধিক পরিমাণে খাওয়া অধিক পরিমাণে পান করা মফসাদসাদ এটা দেহের জন্য ক্ষতিকর ওয়া আর এটা রোগ বৃদ্ধির জন্য একটা বড় ধরনের মানে কারণ মানুষের রোগ বৃদ্ধির একটা বড় ধরনের কারণ ওয়া মালাতলাহ এবং নামাজ থেকে মানুষদেরকে অলস করে দেয় নামাজ থেকে অলস করে দেওয়ার একটা কারণ নামাজে দেখবেন যে এক প্যাট যদি ফুল প্যাট কেউ খায় তাহলে তার তাহার যাবে ফজরে যাবে এরপরে খেয়ে যদি ঘুমাই যায় তাহলে তার যাবে ফজরে যাবে এই জন্য বলছেন ম্যাক্সি সালাতুন وعليكم بالقصد فيهما فانحرب بالতোমরা মধ্যমপন্থার অনুসরণ করো খুব সুন্দর হেদায়েত দিচ্ছেন ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন وعليكم بالقصد فيهما তোমরা খাবারের ব্যাপারে এবং পানির ব্যাপারে পানাহের ব্যাপারে তোমরা মধ্যম পন্থা অনুসরণ করো فانه اصلح للجسم দেহের জন্য এটা عن السرف আর এটা অতিরিক্ত এবং অপচয় থেকে অনেক দূরে ওয়া ইন্না যে ব্যক্তি একেবারে মোটা সোটা হয় মানে নিজে চলতে পারে না এমন একটা অবস্থায় পৌঁছে গেছে আল্লাহ রব আল কাছে পছন্দ হয় না ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিজের প্রবৃত্তির কামনা বাসনাকে নিজের দিনের উপর প্রাধান্য না দিবে যদি কোন ব্যক্তি দিনের উপর নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে থাকে সে ব্যক্তি মূলত ধ্বংসের দিকে নিজেকে ছেড়ে দিল ধ্বংসের দিকে ধাবিত হল সর্বশেষ আবু সালেমান আর দারানি রহমতুল আলাই থেকে বর্ণিত একটি বক্তব্য দিয়েই আজকের আলোচনা শেষের দিকে যাব। শেষের দিকে যাবো আরো চলবে আরো চলতে পারে না ঠিক আছে আবু সালামী রহমতুল্লাহ বলেন তিনি বলেন ব্যাপারে খাবার দাওয়ার ব্যাপারে আয়োজন ইত্যাদি করে বানাহার এই পরিতৃপ্তি লাভ করে দাখালা আলাই হিসির তার ছয়টি মানে মুসিবত তার উপর বর্ধিত হয় এক নম্বর আল্লাহ হব্বুল আলমিনের সাথে তার সম্পর্ক এই সম্পর্কের যে মজা আছে এই মজাটুকু হারিয়ে যায় সম্পর্ক করতে পারেন খাওয়া দাওয়ার কারণে অলসতার কারণে এই সম্পর্কটুকু তার হারিয়ে যায় সে অলস হয়ে পড়ে আমরা আলোচনা করতেছি কিন্তু মূল সমস্যা হচ্ছে একটাই অলসতা মানে তার কারণে ফাঁকু হালাওয়াত মুনা ঝা তার যে মানে আল্লাহ হাব্বুল আলমীর সাথে নিবিড় সম্পর্ক হওয়ার কথা ছিল এই সম্পর্কের যে মজা আছে সেই মজাটুকু হারিয়ে যায় ও হেরমানি ফাকাতে আল খালক এবং সৃষ্টি জগতের প্রতি তার যেই মানে সম্প্রীতি থাকার কথা ছিল আল্লাহ সৃষ্টির প্রতি মানুষের প্রতি সম্প্রতি টুকু থেকে খাওয়া দাওয়ার ইত্যাদি দেখে তার পানাহা দেখে বা যখন সে নিজেই পরিতৃপ্ত হয় খায় অনেক বেশি খায় তখন সে মনে করে মানুষ সবই এই গোসেরই এই স্টাইলেরই সবাই শুধু নিজের খাওয়া দাওয়ার নিয়ে আছে মানুষদেরকে এই ধরনের চিন্তা করতে থাকে তারপরে কালু ব্য আর এই তার জন্য বাড়ি হয়ে যায় তৃতীয় নম্বর পয়েন্ট য়ে এই বাদত বাড়ি হয়ে যায় এই কঠিন হয়ে যায় মানে মুনাফিকদের মতো মুনাফিকদের যেহেতু ফজর এবং এশার নামাজ আদায় করা কঠিন ঠিক অনুরূপভাবে তার জন্য কিছু এবাদত যেগুলো আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য যে এই করবে এই বাদতগুলো তার জন্য কঠিন হয়ে যায় ওয়িয়াদ এবং প্রবৃত্তি আসতে করে প্রবৃত্তির কামনা বাসনা বাড়তে থাকে প্রবৃত্তির কামনা বাসনাকে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে প্রবৃত্তির কামনা বাসনাকে কমাবে সেক্ষেত্রে ঘুরতে থাকে মসজিদের আশেপাশে কারণ মসজিদে যাওয়ার জন্য তাদের চিন্তা থাকে মসজিদে কখন আসবে ওয়ান্না সুবাহ আর এই ব্যক্তিগুলো মূলত ধরতে থাকে এগুলো টয়লেটের মানে ওয়াশরুম কোথায় আছে টয়লেট কোথায় আছে কারণ হল তার চিন্তা হয় খাবার দাবার নিয়ে অস্থিরতা এই জন্য আবু সালান তিনি পন্ডিত ছিলেন এবং আবেদ ছিলেন তিনি বললেন যে মূলত যারা এই করে এবং আফানাহারে অতিরিক্ত করে তাদের মূলত যে যেটুকু হয় থাকে সেটা হচ্ছে তাদের মধ্যে এমন এক প্রকার অলসদা আসে যে অলসদার কারণে এই বাহাদ গুলো তাদের জন্য কঠিন হয়ে যায় নেকামলগুলো তাদের জন্য কঠিন হয়ে যায় এবং এই সমস্যা তারা মুখোমুখি হয়ে থাকে এরপরে তৃতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে কাজের কারণে বা যেই কাজের জন্যই মূলত মানুষের মধ্যে বড় ধরনের অলসতা এবং ফুতুর এসে যায় নিজের কাজের মধ্যে ব্যর্থ ঘটে এবং নিজের যে গতি আছে গতির মধ্যে ব্যতয় ঘটে নিজের কামলের মধ্যে ভালো কাজের মধ্যে সে বিচ্ছুতি ঘটে বিচ্ছিন্নতা ঘটে সেটা হচ্ছে মুফায় রাকাতুল জামায়াত সেটা হলো জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা আমরা জামাতের কনসেপ্টের উপর ইনশা আল্লাহ আয়লা অন্য এক সময় দীর্ঘ আলোচনা করব এজন্য জামাত বলতে বোঝানো হয় তাকে মানে মুসলমানদের মুসলিম মুসলমানরা যে সম্মিলিতভাবে একত্রিতভাবে যে একসাথে যে থাকা হয় তাকে মুসলমান যে জামাত রয়েছে মুসলমানদের যে একসাথে থাকার যে অবস্থান মানে মুসলমানদের জামাতের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানদের যে স্বাভাবিক যে অবকাঠামো সেই অবকাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুসলমানরা যেভাবে এক সাথে এক সাথ হয়ে চলছে সেই সাথ হওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জামাত অর্থ দল নয় জামাতর্থ্য সংগঠন নয় জামাত অর্থ কোনো গোষ্ঠী নয় জামাত অত কোনোত্র নয় জামাতত কোন মানে সুনির্দিষ্ট ব্যক্তি নয় জামাত হচ্ছে মূলত জামাত আর মুসলমানদের জামাত বলতে সমস্ত যাপন করতে পারে এটাকে বলা হয়ে থাকে মুসলমানদের জামাত এ সম্পর্কে ইনশাল কনসেপ্ট সম্পর্কে আমরা যদি হয়ে থাকে আহ দীর্ঘ আলোচনা রয়েছে বিষয় সম্পর্কে দীর্ঘ আলোচনা রয়েছে দীর্ঘ বিভ্রান্তি রয়েছে সুতরাং এই বিষয় সম্পর্কে যদি সুযোগ থাকে আমাদের অন্য সময় আমরা এই আলোচনা করব মুফারাকুল্জামা এটা হলো আপনি জামাত মুসলমানের জামাত থেকে বিচ্ছিন্ন থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার মধ্যে অলসতা কাজ করে যায় যেমন কোনো ব্যক্তি যদি মসজিদে জামাতে নামাজ আদায় না করে তাহলে গড়ের মধ্যে নামাজ আদায় করতে দেখবেন আপনি আপনি যেদিন জামাতে আদায় নামাজ আদায় করলেন সেদিন আপনি যেমন প্রাণবন্ত সুন্দর চাঞ্চল্য মানে নিজের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য পেলেন সুন্দরভাবে সালাদ আদায় করতে পারলেন আর আপনি যদি গড়ের মধ্যে নামাজ আদায় করেন দেখবেন যে আপনার মধ্যে কি ধরনের অলসতা কাজ করে নামাজের মধ্যে আপনার সেই মনোযোগ আসবে না নামাজের মধ্যে সেই মানে অনুরাগ আসবে না সেই আবেগ আসবে না সেই ভালোবাসা আসবে না এবং সেই সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন না এই জন্য জামাতের সাথে যদি আদায় থাকে প্রত্যেকটা কাজের মধ্যে যখন জামাত থেকে বিচ্ছিন্ন ওই কাজের মধ্যে তার ওই নে কামলের মধ্যে তার ইসলাহের মধ্যে তার দাওয়াতি কাজের মধ্যে তার চেষ্টার মধ্যে তার মানে নেক কাজের মধ্যে তার এভাজের মধ্যে একটা ফাটল তৈরি হবে একটা অলসতা এখানে আসবে একটা বিচ্ছুতি এখানে আসবে ঘটবে গতির মধ্যে একটা ব্যর্থ যখন ঘটবে তখন সে সত্যিকার ভাবে সেটা আদায় করতে পারবে না তখন যে কাজটুকু হবে সেটা হল কি তখন তার মধ্যে একটা জিনিস আসবে সেটা হল ইসার্তা তখন সে বেশি বেশি প্রাধান্য দিবে মানে ইন্ডিভিজুয়াল লাইফ ইন্ডিভিজুয়াল লাইফটা ব্যক্তিগত জীবনটাকে প্রাধান্য দিবে অনেকে আসে নামাজ আদায় করে থাকে কিন্তু তিনি মসজিদে সালাদ আদায় করেন না তিনি জামাতে সালাদ আদায় করেন না তিনি সালাদ আদায় করে থাকেন ঘরে বসে মানে সংকল্পের দুর্বলতার দিকটা যে এসেছে মানে তার কাজের যে দুর্বলতার দিকটা এসেছে ওই দুর্বল দিকটা তাকে টেনে নিয়ে যাচ্ছে কোন দিককে টেনে নিয়ে যাচ্ছে যে একাকিত্বের দিকে নিয়ে যাচ্ছে একাকিত্ব জীবনযাপন করা একসাথে থাকার মানে এই জীবন থেকে নিজে একক হয়ে যাওয়ার জীবনটাকে তাকে প্রাধান্য দিচ্ছে মানে লোকদের সাথে সামগ্রিক জীবন সামষ্টিক জীবন জামাত জীবন যেটা রয়েছে সেটাকে সে আর পছন্দ করে না এখন মসজিদে জামাতের ছাড়া করতে পছন্দ হয় না একাকি ছাড়া করতে পছন্দ হয় ইত্যাদি এদিকে চলে চলে যাওয়ার মানে দৃষ্টি আকর্ষণ করে মূলত ইসলাম আমাদেরকে সকল ক্ষেত্রেই মুসলিম জামাতের সাথে সম্পৃক্ত থাকার কথা বলা হয়েছে যেমন ফরজ সমস্ত ইবাদতের ক্ষেত্রেই একই সিস্টেম নামাজ এটা সবাই জামাত আদায় করার সিস্টেম নামাজ আদায় করে তার নামাজ কিভাবে কিভাবে আপনি কি মস্তিরা কিনা হ্যাঁ মস্তিরা আপনি আমার সাথে হজ করেছে উনি বলতে পারবেন এটা আমরা হজের মধ্যে বলেছি তো কি জামাজ হবে সবাই ভয় পেয়ে যাচ্ছে এই জন্য মনে করতেছে যে নিজের উপর চলে যায় কিনা কলকাতায় যদি আমরা গতকালে একখানে একটা আলোচনা করলাম তখন কয়েকজন আমরা এসে বলেছি ফুলা ভাই পুরা আলোচনা তো মানে সভাপতি সাহেবের উপর দিয়ে গিয়েছে সভাপতি সাহেব বারবার টাকায় আপনার দিকে আর বলেছে না করতে পারে চিনি না আসলে আমার না এই সভাপতি জীবনে কোনো হয় আমি জানি ওরা কোন সভাপতি কিসের সভাপতি তাও জানিনা আমি কিন্তু পুরো আলোচনা তো সভাপতি উপর দিয়ে গেছে যত পয়েন্ট দিয়েছেন চারটা পয়েন্ট চারটা পয়েন্টে তো সভাপতি মানে অধ্বংস হয়ে গেছে তো আপনাকে এবার করতে যে বাড়ি আলোচনা তো আমাদের উপর চলে আসতেছে আলোচনা না এটা তো আমাদের জন্য এবং আপনাদের জন্য এই আলোচনা মূলত আমাদের পরিবর্তন হবে না ফরজ নামাজ গুলোকে মূলত জামাতের সাথে ফরজ করা হয়েছে জামাত ছাড়া কোন নামাজ নেই জামাত ছাড়া ইসলামের মধ্যে কোন নামাজই নেই এবং কোন ওই বাদতকে মূলত এই সমস্তকে সম্মিলিত ইবাদত করা হয়েছে সামগ্রিক ইবাদত করা হয়েছে করে মুসলিম উম্মার যে জামাত রয়েছে এই জামাতের কনসেপ্টটা এবাদতের ক্ষেত্রেও এবং সকল ক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রে মুসলিম উম্মার এই জামাতের কনসেপ্টটা কি থাকতে পারে ঠিক থাকতে পারে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মুসলিম উম্মার এই কনসেপ্টটাই এলোমেলা হয়ে গেছে মুসলমানরা এখন যত বেশি বিচ্ছিন্ন হতে পারে যত বেশি দলাধলি তারা করতে পারে এবং দল তৈরি করতে পারলেই মনে করে যে আমরা একটা মানে জামাতবদ্ধ হয়ে গেলাম দল তৈরি করা হচ্ছে বিচ্ছিন্নতা দল তৈরি করা হচ্ছে বিচ্ছিন্নতা এটাকেই হারাম করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আ'তাসিমু বিহাব্লিল্লাহ জামিআউ ওয়া লা তাফরাকু এই আয়াত দিয়ে সবাই দল তৈরি করতেছে দাওয়ুদুল্লাহ বিদারে এই আয়াতের মধ্যে বলতে দল তৈরি করা কি হারাম করা হয়েছে এই আয়াতের মধ্যে কোনটাকে হারাম করা হয়েছে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবো না দলা দলিত বিভক্ত হবা দল তৈরি করো এখানে দল তৈরি করাকেই হারাম করা হয়েছে এই মধ্যে আর সেই এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে দলিল দিচ্ছে একটাই সেটা হচ্ছে যে দল তৈরি করতে চাই আমরা দল তৈরি করতে চাই যেহেতু দল তৈরি করার কথা আল্লাহ এই মধ্যে কি বলেছেন ব্যাখ্যা এ আয়তের পুরা উল্টা ব্যাখ্যা এটা উল্টা এটা পুরাই উল্টা কোরআন একটা হচ্ছে কি হাদিস কোরআন এবং হাদিস এই দুটাই হচ্ছে আল্লাহ রুজু সুতরাং কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো কিছু আল্লাহর রুজ্জু নেই এটাকে যদি শক্তিশালী ধরতে পারে তাহলে তারা আল্লাহর দলের সাথে সম্পৃক্ত হলো তাহলে তারা এমন একটা রুজ্জুকে ধরতে পারলো ল্যান্ডেসাম আলাহা অন্য আল্লাহ তারা বলছেন এর বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ নেই এখান থেকে কেটে পড়ার কোন সুযোগ নেই একটা মজবুত হাতল তারা ধরতে পারলো কিন্তু যদি এর সাথে সম্পৃক্ত না হয় নিজেদের দলাদলিতে বিভিন্ন ছোট ছোট দলে বিক্ষিপ্ত হয় বিচ্ছিন্ন দলে দলা দলিতে নিজেরা লিপ্ত হয় এবং বিভিন্ন দল নিজেরা তৈরি করে তাহলে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হল তারা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরল না বরং তারা নিজেদের তৈরি করার ঐচ্যতে কি হল হ্যাঁ আকড়ে দল নিজেদের তৈরি করা রোজ আকড়ে তল যেটা পরবর্তী আয়াতের বাকি অংশের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে এর মাধ্যমে যে জিনিসটুকু হয় তাকে সেটা হল এই মানুষ যখনই কোনো ভালো কাজ করে যখনই কোন ইবাদত করে এই ইবাদতের সামগ্রিক রূপ যদি থাকে তাহলে এবাদতের মধ্যে মানুষের চাঞ্চল্য আসে এবাদত করতে মজা পায় এবাদত্বের মধ্যে গুরুত্ব থাকে কিন্তু সেটা যত বেশি একাকী হয়ে যাবে তত বেশি ইবাদতের মধ্যে তাদের চাঞ্চল্য হারিয়ে যায়। এবং তত বেশি অলসতা অলসতা অলসতা পেয়ে যায় এই জন্য আপনি যদি জামাতের নামাজ আদায় করে থাকেন নিয়মিত তাহলে আপনি দেখবেন যে জামাতের করলে আপনার যত আরাম পাবেন আপনি যদি বিচ্ছিন্ন একাকে ঘরের মধ্যে আদায় করে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনার সেখানে অলসতা কাজ করতেছে আপনি মানে জামাতে যে আনন্দ পেতেন যে মজা পেতেন সে মজাটুকু আপনি পাবেন না এটাই মূলত সলফেসা আলহিনের আমল এবং সলফেসা আলহীন এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জামাত বৌদ্ধভাবে থাকার বিষয় এই বাহাদুতের ক্ষেত্রে আখলাতের জন্য এবং নিজেকে বলন্ত করার জন্য নিজেকে ডেভেলপ করার জন্য নিজের চরিত্র এবং নিজের দাবাতি কাজকে শক্তিশালী করার জন্য মূলত আমরা জামাতি জামাত প্রয়াসের মাধ্যমে মুসলিমের সাথে থাকব থাকবো আলীজিব্লাহ তার এক বর্ণার মধ্যে তিনি বলেন কাদরুল্জামা আতে যে একজন ব্যক্তি একক ব্যক্তির সাফওয়া মানে তার পরিচ্ছন্নতা স্বচ্ছতার চেয়ে জামায়াতের অপরিচ্ছন্নতা অনেক উত্তম জামাতের মধ্যে যে সমস্যাও থাকে কিন্তু মুসলমানদের জামায়াতের সাথে সম্পৃক্ত থাকলে সেটা উত্তম একজন মানে ব্যক্তির স্বচ্ছতা থেকে কারণ কি কারণ হল একাকৃত্ব ইসলাম কখনো কোনোই ভারতের ক্ষেত্রে ইসলাম সেটাকে পছন্দ করেনি সুতরাং এই জন্য আলিব রাবি তালেব রাজি আল্লাহ তালু বললেন এভাবেই তিনি বললেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই আপনি জানেন আহল হাদিসের মধ্যে বড় একজন ব্যক্তি ছিলেন বড় মুহাদ্দিস ছিলেন তিনি তার রাত্রিবেলায় এক কবিতার মধ্যে তিনি বলতেন লাউলা আল জামাআতু মা কানাত লানা সুবুলুন ওয়া লা কানা আযউফুনা নাহবান লিআকওয়ানা Judi মানে আমাদের এই মুসলমানদের জামাত না থাকতো তাহলে মা কানাত লানা সুবুল আর আমাদের মধ্যে যারা যারা শক্তিশালী আছে জমাতে সাথে থাকার কারণে সবাই মুসলমানদের জমাতে সম্মিলিত হওয়ার কারণে শেষ পর্যন্ত কেউ কারোর প্রতি ক্ষতি করতে পারতেছে না কেউ কারো সমস্যা সৃষ্টি করতে পারতেছে না কেউ কারো ক্ষতি করতে পারতেছে না এই জন্য মূলত এই পয়েন্টের তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত না থাকলে তাহলে ওই ব্যক্তির মধ্যে দুর্বলতা তৈরি হবে ওই ব্যক্তির সংকল্পে দুর্বলতা তৈরি হবে ওই ব্যক্তির গতিতে তৈরি হবে ওই ব্যক্তির আমলের মধ্যে অলসতা তৈরি হবে এবং আমলের মধ্যে অলসতা সৃষ্টি হবে অলসতার অন্যতম আরেকটি কারণ হচ্ছে কিল্লাত তাজাক মাধ্য আখরা আখরাতকে কম স্মরণ করা মৃত্যুকে কম স্মরণ করা আমরা মৃত্যুকে যদি বেশি স্মরণ করি তাহলে আমাদের কিন্তু অলসতা আসবে না আমাদের কাজের মধ্যে স্থবিরতা আসবে না আমাদের সংকল্পের মধ্যে দুর্বলতা আসবে না আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি মানে সেই দুর্বলতা তাহলে কবুরের কথা বলেছেন হাদিসের মধ্যে কুন্তুল কবুর আমি তোমাদেরকে নিষেধ করেছি জিয়ার কবর জিয়ারুল কবুর তোমরা এখন কবর জিয়ারত করোহেদা কারণ কবর জিয়ারত তোমাদের দুনিয়ার ক্ষেত্রে তোমাদেরকে দুনিয়া বিমুখ করতে সহযোগিতা করে দুনিয়ার প্রতি তোমাদের যে অনুরাগ আছে অনুরাগটা কমাতে সহযোগিতা করে অথচের আখরা এবং তোমাদেরকে আখরাতকে স্মরণ করে দিতে সহযোগিতা করে আখরাত স্মরণ করে দিতে সহযোগিতা করে এই জন্য কোন ব্যক্তি মূলত যত অবেশী মৃত্যুকে স্মরণ করবে যত বেশি আকে আপকে স্মরণ করবে ততবে সে তার মধ্যে ফুতুর আসবে না তত বেশি তার মধ্যে বাদতের ক্ষেত্রে অলসতা আসবে না দুর্বলতা আসবে না গতিহীনতা আসবে না এবং তার সংকল্পের মধ্যে দুর্বলতা আসবে না এরপরে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট হল দিন এবং রাতের যে আমল আছে আমলের ক্ষেত্রে ত্রুটি এটা মানুষদেরকে অলস করে দেয় আমলের ক্ষেত্রে যদি কারো ত্রুটি থাকে দিবসের এবং রাতের যে আমল আছে সেই আমলের ক্ষেত্রে যদি কোন ব্যক্তির ত্রুটি থাকে তাহলেও তাকে আস্তে আস্তে করে অলস করে দেয় তাকে আস্তে আস্তে করে অলস করে দেই। যেমন কোন ব্যক্তি যদি ফরজ নামাজ থেকে ঘুমিয়ে থাকে ফরজ নামাজের থেকে ঘুমিয়ে থাকে ফরজ নামাজ নিয়মিত আদায় না করে দাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাতে শেষের শেষ সাথে উঠে সালাদ আদায় করতে পারে এবং ফরজ ফজলের নামাজ যাতে নামাজ আদায় করতে পারে এজন্য কিন্তু এশার নামাজে পরে রাসুল্লাহ সাল্লা উল্লিসাল্লাম আর কোন ধরনের কথা এলাও করতেন না আর আমাদের গল্প শুরু হয় যায় এশার নামাজের পরে আমরা বসে গল্প করার জন্য কখন ঈশান নামাজের পরে এতে দেখা যায় যে ঈশান নামাজের পর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত গল্প করেছে কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় গল্প ইত্যাদির মাধ্যমে শেষ পর্যন্ত ফরজ নামাজ থেকে ঘুমিয়ে আছে অনুরূপভাবে অনেককে দেখা যায় নফল রাতে যেগুলো আছে সুন্নত নামাজ যেগুলো আছে নফল নামাজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আলোচনা করতে অনেককে দেখা যায় কিয়ামুল্লাইল রাতের নামাজ তাহাজুদের নামাজ ছেড়ে দিতে অনেককে দেখা যায় দোহার নামাজ অথবা এসের নামাজ চাষদের নামাজ ছেড়ে দিতে তেল আওয়াজ ছেড়ে দিতে দোহা দিতে মসজিদ থেকে দূরে থাকতে এবং জামাতে বিনা কারণে জামাতে অনুপস্থিত থাকতে ইত্যাদি ইত্যাদি এগুলো সবগুলোর মূল কারণ একটাই সেটা হচ্ছে অলসতা এবং নিজের কাজের মধ্যে নিজের গতির মধ্যে আমলের মধ্যে ব্যত্যয় ঘটা আর এই অলসতা যে ব্যক্তির মধ্যেই ঘটবে সে বুঝতে হবে যে তাকে শয়তান মূলত অলস করে দিচ্ছে আস্তে আস্তে সে অলসতার দিকে অগ্রসর হচ্ছে এজন্য দিনের যে আমলগুলো আছে সেগুলো দিন এবং রাতের যে আমলগুলো আছে সেগুলো মধ্যে নিয়মিত হতে হবে সেগুলো নিয়মিত যদি কেউ না করে থাকে তাকসির বা ত্রুটি করে থাকে তাহলে সে কোন অবস্থায় আগাতে পারবে না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলিহন মহারমন শুভা মানে প্যাটের মধ্যে এমন জিনিস আ প্রবেশ করানো যেটা হারাম অথবা যার মধ্যে কোনো সন্দেহ রয়েছে মানে হারাম বস্তু খাবার হিসেবে গ্রহণ করা অথবা পানীয় হিসেবে গ্রহণ করা অথবা সন্দেহজনক বস্তু পানীয় হিসেবে গ্রহণ করা এটাও মানুষের অন্তর্কে দুর্বল করে এবং মানুষের মধ্যে মানুষের মধ্যে অলসতা ইত্যাদি তৈরি করে থাকে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে সেদিকে আমরা একটু সময়ের কারণে একটু এগিয়ে যাচ্ছি সাত নম্বর পয়েন্ট হচ্ছে দিনের অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু আমরা আজকাল জিকির জিকির গ্রুপ জিকির পার্টি জাকের পার্টি মানে এই ধরনের অবস্থা হচ্ছে যে একটা পয়েন্টকে নিয়েই বুঝলেন না অগ্রসর হচ্ছে এবং একটা পয়েন্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে কোনো একটা পয়েন্টকে যদি গুরুত্ব দিয়ে থাকে তাহলে তার এবাদত এবং আমাদের ক্ষেত্রে তার বড় ধরনের অলসতা তৈরি হবে এবং সে অলসতা এমন পর্যায়ে যাবে যে অন্য পয়েন্টের ব্যাপারে তার কোনো খোঁজখবরই থাকবে না অন্য পয়েন্টের ব্যাপারে কোনো খোঁজখবরই থাকবে না দেখা যায় এভাবে গ্রুপ তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে একটা গ্রুপ জাহাজের গ্রুপ তৈরি হয়ে গেছে একটা গ্রুপ জিকির গ্রুপ তৈরি হয়ে গেছে একটা গ্রুপ কিন্তু সেই ধরনের কোন সমান দৃষ্টিভঙ্গি না রেখে শুধু একটা দৃষ্টিভঙ্গির দিকেই তারা অগ্রসর হচ্ছে একটাই কাজ করতেছে অথচ ইসলাম তো আমাদেরকে সমস্ত দিক দিকেই প্রাধান্য দেওয়ার জন্য বলা হয়েছে এবং সমস্ত দিকেই কাজ করার জন্য বলা হয়েছে আট নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে এবং আমাদের জীবনে যে সুননাথ দিয়েছেন কতগুলো রীতি আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে আছে কতগুলো সুননাথ আমাদের জীবনের জন্য আছে এই সুন্নাত এবং রীতির ব্যাপারে অলস মনোযোগী হওয়া এটা খেয়াল রাখতে হবে যে পৃথিবীতে কতগুলো জিনিস আছে একটা সিস্টেম আল্লাহ তারা সিস্টেম করে দিয়েছেন কতগুলো বিষয় আছে আমাদের মধ্যে সেগুলোকে আল্লাহ রবুল আলমিন সিস্টেম করে দিয়েছেন আপনি খাবার সিস্টেম করে দেওয়া হয়েছে মুখ দিয়ে এখন আপনি যতই জোর করে চেষ্টা করেন নাক দিয়ে খাওয়ানোর কোন ব্যবস্থা আছে কিনা খাওয়াতে পারবেনা তাহলে লোকটাকে বেরে ফেলবেন আমরা এই সিস্টেমটাকে ফলো করতে হবে সিস্টেম সম্পর্কে জানতে হবে এই সিস্টেম সম্পর্কে যদি না জেনে কেউ যদি সমাজের মধ্যে কাজ করে কেউ যদি রাষ্ট্রের মধ্যে কাজ করে কেউ যদি ব্যক্তিগত এবার ক্ষেত্রে কাজ করে তাহলে সে বড় ধরনের ভুল করতে পারে এবং সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যতই প্রচেষ্টা করুক না কেন যতই ত্যাগ করুক না কেন যতই কোরবানি দেখ না কেন এই কোরবানির কোনো রেজাল্ট আসবে না এই সিস্টেমগুলোর অন্যতম সিস্টেম হচ্ছে আমলের মধ্যে রুচ আমল করবে সে একটা রুচ মানে ধারাবাহিকতা রক্ষা করবে এটা আস্তে আস্তে অগ্রসর হবে তারপরে ইসলাম যেটাকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে কোন কাখাত্রেই মোত্তাহি ফরেজগ্রাহ ব্যক্তি যে তার যত বেশি মানে তিনি যত বেশি করতে পারবেন একজন সাধারণ প্রাইমারি স্টেজে যে সে তত বেশি করতে পারবে না সেটাকে প্রাধান্য দিবে এবং খেয়াল রাখবে যে আল আকুয়া ফাল আকুয়া যে বেশি শক্তিশালী তার যতটুকু তাকে দায়িত্ব দেওয়া যাবে যে দুর্বল তাকে এই জিনিসগুলো সিস্টেমগুলো খেয়াল রাখতে হবে যদি ক্ষেত্রে কোন ধরনের ব্যর্থ ঘটে কোন ধরনের সমস্যা ঘটে যেটা হবে সেটা হচ্ছে কি একটা সেটা হলো ওই লোক তখন যদিও আমি চাপ দিয়ে তাকে কাজ করার জন্য চেষ্টা করে থাকি কিন্তু শেষ পর্যন্ত সে কাজ করতে পারবে না কাজের মধ্যে তার অলসতা দেখা দিবে কাজে সে মানে কাজের মধ্যে সে ডিলেমি করবে কাজের মধ্যে অবহেলা করবে এবং কাজে তার ব্যত্যয় উঠবে এবং তার সংকল্পের মধ্যে দুর্বলতা দেখা দিবে এবং কাজের মধ্যে দুর্বলতা দেখা দিবে শেষ পর্যন্ত সে তাকে যে কাজ করা করতে দেওয়া হয়েছে সে কাজ সম্পন্ন করতে পারবে না এবং কাজ পরিপূর্ণ রূপে আদায় করতে পারবে না পয়েন্ট কিছু এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এইখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে তো এগুলো যে সমস্ত কারণে আসলে অলসতা তৈরি হয় চৌদ্দ রয়েছে তার মধ্যে কিছু পয়েন্ট আমরা আলোচনা করলাম সবগুলো পয়েন্ট মানে অনেক দীর্ঘ আলোচনার বিষয় তারপরে আসুন এবার যে বিষয়টি আলোচনা করব আসলে এই অলসতা এই যে আমাদের মানে কাজের মধ্যে গতিহীনতা বা এই পালন করতে গিয়ে আমরা যে মানে দুর্বল হয়ে যাই শেষ পর্যন্ত এ থেকে দূরে সরে যাই এর এই কারণে আসলে এর প্রভাবটা কি এর অনেকগুলো ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব ব্যক্তির উপর রয়েছে এবং আমলের উপর রয়েছে ব্যক্তির উপর অন্যতম যে প্রভাব সেটা হচ্ছে এর মাধ্যমে ব্যক্তির আমলের ক্ষেত্রে তার ব্যালেন্স লেস হয়ে যায় ব্যালেন্স কমে যায় আস্তে আস্তে সে শূন্য ব্যালেন্সে চলে আসে কারণ আমন্ত কমতে থাকে যখন সে কোনো কাজে অলস হয়ে যায় তখন তার ব্যালেন্স কমে যায় আস্তে আস্তে কিল্ সিনেহি মাল আকাল মিনাতো কাজের ব্যাপারে তার ব্যালেন্স শূন্য হয়ে যায় ভালো কাজ তার আতে পারে না ভালো কাজ আস্তে আস্তে কমতে থাকে অলসতার কারণে এই জন্য রসুল হুদাসাল্লাম অলসতাকে একটা ভয়ঙ্কর বেদিক হিসেবে উল্লেখ করেছেন ছেন ইসলাম অলসতা মানুষদেরকে মানে আল্লাহ রবুল আলমিনের কাছে আশ্রয় চাওয়ার জন্য ধোয়া পর্যন্ত করেছেন আল্লাহিকা মিনাল হামি হাজানি আউজুবিকা মিনাল আজি ওয়াল কাছেন অক্ষমতা এবং অলসতা থেকে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল الله الله আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন অলসতা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য কারণ এই অলসতা আমাদেরকে মূলত আমাদের ব্যালেন্স শূন্য করে দিতে পারে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমার জীবনের সবচেয়ে উত্তম সময় সেই সময়টুকু কি করেন এটা আমার জীবনের শেষ মানে শেষ সময়টুকু কি জীবনের উত্তম সময় পরিণত করেন উত্তম সময় পরিণত করেন এই যে আল খাওয়া থিমা মালি রে দোয়া নাকা এবং আমার জীবনের শেষ আমলগুলোকে আপনার সন্তুষ্টি নিমিত্তে করুন আপনার সন্তুষ্টি শেষ আমলগুলোকে আপনার সন্তুষ্টি নিমিত্তে করুন দোয়ানাকা اللهم جعل خواتم عملي لدوانك اللهم جعل خير أيامي يوم القاك يقول الله اما شبك وطمدين شدين تقرون جيدين اما اپنا شاد شاكات کرو دوارة صلو الله صلو الله عمدك شكاة اللهم جعل خير عملي آخره وخير عملي خواتمه وخير أيامي يوم القاك فيه এইভাবে রসুলাম অনেক গুরুদোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন বরং রসুলাম উম্মকে সুসংবাদ দিয়েছেন যখন আল্লাহ সুবাহার খাই বা কল্যাণ করার জন্য ইচ্ছা পোষণ করেন কোন বান্দার কল্যাণ করতে আল্লাহ রবহাম যখন সান্তাহু আল্লাহ রবীন্দ্র বান্দাকে কাজে লাগিয়ে দেন সুসংবাদ দিচ্ছেন যখন আল্লাহ রবীন্দিন কিভাবে বান্দাকে কাজে লাগান আল্লাহ সুবাহ বুঝতে পারতেছি না তখন রাসুল্লাম বললেন ইউ রে তাকে আল্লাহ রবহাম ভালো কাজের জন্য তৌফিক দেন কাজের জন্য আল্লাহ সুহান তৌফিক দেন সুম্মাই তারপরে আল্লাহ রবুল্লা আলমিন এই কাজের উপরই তাকে আল্লাহ রবুল্লা আলমিন তার রুফ কবজ করে নিয়ে তাকে মৃত্যু দিয়ে দেন এই কাজের উপর মৃত্যু দিয়ে দেন তাহলে সে ভালো কাজের উপর তার মৃত্যু হয়ে গেল সুবাহান আল্লাহ এই জন্য সুহাসম সুসম্বা দিচ্ছেন মূলত আল্লাহর বান্দাকে আল্লাহ রাবুল আহমিন যদি কোনো কল্যাণ চান তাহলে তাকে কাজই কাজে লাগিয়ে দেন কোন অবস্থায় অলস বাঁধা থাকতে পারে না যদি বান্ধা অলস অবস্থায় থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত হয় যেহেতু তারা শীত কি হয় তার আমলের শীতগুলো কমে যায় এটা এই জন্য বলেছেন হাতু বিমা ইক্তা মোলা কোনো ব্যক্তি আমল দেখেই আমরা তো একজন আমল দেখেই মনে করি যে আসলে লোকটা অনেক বড় লোকটা অনেক বড় আমেল অনেক বড় মানে আমল মানে নেক্কার লোক অনেক বড় নে কোন ব্যক্তির আমল দেখেই তার সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে তার কি হয়েছে ততক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আগে রেজাল্ট দিবে শেষটা যদি ভালো কাজের উপর হয় থাকে তাহলে বুঝতে হবে যে তাকে আল্লাহ রব্দুল্লা ভালো কাজে কি করেছে গ্রহণ করেছেন ভালো কাজের জন্য তাকে গ্রহণ করেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে पॉइंट हल्दर अलसता अवहेलाटे भेजी मारा मान परिणत दिखा ठेले देखने मारा दिखाई दे भलो क्या क्षेत्र एक नम्बर एक नम्बर हल तारीख तुर तारीख भलो क्षेत्र পথ দীর্ঘ করে দেয় অলস হয়ে যাওয়ার কারণে মনে হয় রাস্তা আর শেষ হয় না শেষ হয় না ভালো কাজের প্রতি তার রাস্তাটা দীর্ঘ হয়ে যায় রাস্তাটা লম্বা হয়ে যায় অনেক লম্বা হয়ে যায় যে রাস্তা হওয়ার কথা ছিল সংকীর্ণ যে রাস্তা হওয়ার কথা ছিল হালকা সে রাস্তা হয়ে যায় অনেক দীর্ঘ রাস্তাটা তার অনেক দীর্ঘ হয়ে যায় ফলে সে চেষ্টা করেও অনেক চেষ্টা করে ও শেষ পর্যন্ত একজন ব্যক্তি ভালো কাজে যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল ততটুকু অগ্রসর হতে পারে না ততটুকু এগিয়ে যেতে পারে না দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হল তার ভালো কাজের সফলতার ক্ষেত্রে বড় ধরনের সন্দেহ সংশয় তৈরি হয় বড় ধরনের সন্দেহ এবং সংশয় তৈরি করে এমন সন্দেহ সংশয় তৈরি করে যে শেষ পর্যন্ত সেই সন্দেহ সংশয়ের মধ্যে তাকে নিমজ্জিত থাকে এই সন্দেহ সংশয়ের মধ্যে নিমজ্জিত থাকলে দেখা যায় যে সে মনে করে যে আমি যে কাজটা করলাম আসলে কতটুকুটুকু ঠিক আছে এই জন্য আমরা যখন ভালো মানে ভালো ব্যাপারে যখন অলসতা তৈরি হবে অথবা ভালো ব্যাপারে যখন দুর্বলতা তৈরি হবে ভালো ব্যাপারে যখনই কোন বিচ্ছিন্নতা আসবে অথবা ভালো ব্যাপারে যখনই কোন জটিল অবস্থা তৈরি হবে তখনই আমি আসলাম মনে করো পঞ্চাশ জন আগামীকাল দিকে আসে দেখেছি তিরিশ জন এ পরের দিন আসে দেখেছি বিশ জন আমি যে আরে ভাই এই সমস্ত কাজ করি কোনো লাভ হবে কোনো ফায়দা আছে এগুলোর মধ্যে মানে আস্তে মানে আমার মধ্যে কি তৈরি হচ্ছে ভালো কাজের মধ্যে যদি আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য নিজের কাজকে অব্যাহত রাখতে থাকে তখন আল্লাহ হাবুল আলমিন কি বলেনা যারা আমাদের ব্যাপারে আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য নিশ্চয়ই আল্লাহ হাব্বুল আলমিন সৎ কর্মশীলদের সাথে রয়েছেন আল্লাহ রাবুল আলমিন সৎ কর্মশীলদের সহযোগিতা করেন সৎ সাহায্য করে থাকেন এবং তাদের সাথে রয়েছেন এখান থেকে বুঝে যাচ্ছে যেটা সেটা হলো যে আসলেই যত নেক আমলের ব্যাপারে যত বেশি আমাদের ব্যত্য ঘটবে যত বেশি আমাদের বিচ্ছিন্নতা ঘটবে যত বেশি দুর্বলতা তৈরি হবে তত বেশি আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার হব এবং আমাদের আমলের মধ্যে বড় ধরনের দুটি জরিতা তৈরি হবে আর ব্যক্তি জীবনে তারা শীত তার যে আমলের যে মানে ব্যালেন্স আছে এই ব্যালেন্স একেবারে ল্যাচ পেয়ে যেতে পারে এবং ব্যালেন্স কমে যেতে পারে সর্বশেষ যে কথাটুকু বলব সেটা হচ্ছে মূলত এর জন্য আমি বলেছি যে চিকিৎসা কি রয়েছে এর জন্য চিকিৎসা রয়েছে অনেক অনেকগুলো চিকিৎসা রয়েছে কয়েকটা চিকিৎসা আমরা আলোচনা করব মানুষকে আসলে অলসতা থেকে দুর্বলতা থেকে মানুষকে দূরে সরানোর জন্য যে অন্যতম বড় চিকিৎসা যেটা সেটা হচ্ছে এক নম্বর বড় যে চিকিৎসা সেটা হল আলব ছোট বড় যত গুণা আছে পাপ আছে পাপ আচার আছে পাপ কর্ম আছে এগুলো থেকে নিজেকে দূরে সরে নিতে হবে আমরা অনেকে মনে করি যে কাজটা তো ছোট গুণা মানে করলে অসুবিধা কিসে না ব্যাপারটা এমন নয় কারণ ছোট গুনাই আপনাকে বড় গুনার দিকে নিয়ে যাবে যতই ক্ষুদ্র হোক না কেন গুণা যতই তো না কেন যতই ছোট হোক না কেন গুনার মাধ্যমে অন্তরের যেই কোমলতা রয়েছে অন্তরের যে নম্রতা এই নম্রতাটা একেবারে সম্পূর্ণরূপে টুটে যায় ভেঙে যায় অন্তর শক্ত হয়ে যায় এই জন্য এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই গুনার কাজ হওয়া যাবে না গুনার কাজের মাধ্যমে আরেকটি বড় দুই ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে শুধু অন্তরকে নষ্ট করে দেয় তা নয় বরং আল্লাহ রবহ ক্রোধ আলাহি রু মুবিনা যার প্রতি আল্লাহ রব্বুল আলমিনী অসন্তুষ্ট হয় সে নিঃসন্দেহে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হল ওমানি গাদাবি হাদিসে কুচির মধ্যে এসেছে যে যার উপর আমার গদেব আমার ক্রোধ যার উপর হালাল হয়ে গেল অর্থাৎ যার উপর অবতীর্ণ হলো বা গোদ আমার ক্রোধ যার জন্য অবদারিত হয়ে গেল ফাকাদ হাওয়া সে সবচেয়ে বেশি বিভ্রান্ত হলো সে পথ ভ্রষ্ট হল সে পথ হারা হয়ে গেল সুতরাং আল্লাহ হাব্বুল আলমিনের ক্রোধ যদি সবচেয়ে আল্লাহ হাবুল আলমের ক্রোধ থেকে সর্বপ্রথম সিদ্ধান্ত হবে এটি যে গুনা থেকে সেটা যতই ছোট হোক যতই বড় হোক থেকে নিজে থেকে দূরে সরে আসতে হবে গুণা থেকে নিজেকে দূরে সরে আনতে হবে সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো আল মুহাজ রাত্র এবং দিনে যে আমলগুলো আছে যে কাজগুলো আছে কারণ রাত এবং দিনের মধ্যে আমি আল্লাহর বান্দা রাত্রের জন্য আল্লাহর বান্ধা দিনের মধ্যে দিনের জন্য আল্লাহান্দা রাত এবং দিনের মধ্যে আল্লাহ শুভানুতাল তার বন্দিঘী করার জন্য তার কাছে আমল করার জন্য আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই রাত্র দিনে যে আমলগুলো আছে সেই আমলগুলোর উপর আমাদের কন্টিনিউ করতে হবে সেই আমলগুলো আমাদের কন্টিনিউ করতে হবে দেখা গেল যে অনেকেই রাত্র দিনের আমলগুলোর ব্যাপারে বে খবর আস্তে আস্তে তিনি গাফেল হয়ে যান যতই রাত্র এবং দিনে যে আমলগুলো আছে এই আমলগুলো থেকে আমরা যতই দূরে সরে যাব যতই এগুলো থেকে বিচ্ছুত হব। ততই আমরা তত বেশি আল্লাহ রব্বুল আল আমিনের সন্তুষ্ট থেকে বিচ্ছুত হয়ে যাব এবং আল্লাহ রব্বুল আল সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের মধ্যে একটা ফাটল তুল একটা বিচ্ছিন্ন তৈরি হবে এই বিচ্ছিন্নতায় পাঠন তৈরি হওয়াটাই হচ্ছে ফুট এটাই হচ্ছে মূলত সত্যিকার অলসতা যে অলসতার মাধ্যমে মানুষ এ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে বা মানুষ এ থেকে দূরে সরে যাচ্ছে তো আসুন আমরা আজকে আর আলোচনা করতে চাই না দুটি বিষয় আমরা আলোচনা করলাম যেগুলো চিকিৎসা বা এই অলসতা থেকে নিজেকে দূরে সরানোর জন্য এক নম্বর হচ্ছে গুণা এবং কপাচার থেকে নিজেকে দূরে সরাতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রাত্র এবং দিনে যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আসলে আমাদেরকে নিয়মিত করতে হবে এই আমলগুলোর মধ্যে কন্টিনিউস যে আমলগুলো রয়েছে তোর মধ্যে আল্লাহর আবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন কাছে দোয়া ইস্তেফার কোরআন তেলাওয়াত এবং নফল যে নামাজগুলো রয়েছে রাতের যে নামাজগুলো রয়েছে এগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে দেখবো যে আমাদের মধ্যে কোন অবস্থায় যে বিচ্ছুতির সেই বিচ্ছুতি বা হাজা ওসল আবী কিনা মোহাম্মদি ওসাল্লাম নতুন কোন প্রশ্ন নেব না এগুলা পারবো কিনা আমরা জানি না সময় যেহেতু কম নতুন কোনো কিনা চোখে তো দেখি দেখি आमार बाबा लोन नहीं बाड़ी करी अर्थ आय से बेपारे मछाला की विषय नहीं चिंतित अवस्था आपष्ट भावर् এবং বড় ধরনের গুণাগার হবেন বড় ধরনের গুণাগার হবেন আর এর জন্য আপনার কোন চিন্তার কারণ নেই আপনার আপনার এর উপর কোন গায় দায়িত্ব বর্তাবেন না যিনি লোন নিয়েছেন তিনি হারাম কাজ করেছেন তিনি গুণাগার হবেন এর জন্য এবং তাকে আপনি বুঝানোর জন্য চেষ্টা করুন যে এটা হারাম কাজ आल्लाब आलम तबा कर प्रत्यवर्तवार मस्जिद सलाद आदाय मस्जिद एरिय कबर देखा जाए मस्जिद एरिय कबर देखा मस्जिद भाई कबर था मस्जिद सलाद आदाय नूरवर्त मस्जिदे सलाद आदाय कर कबर जो मस्जिद मध्य आस्जिदे सलाद आदाय जायज नहीं तबी मस्जिद आशेपाशे सलाये जहाजे मस्जिदे सलादाय सलाये देखें मस्जिद आशेपा कहीं क्या दूर जमात पावना नहीं जाज रही सलादाय मुस्लिम भाई निजे निजी फतुआ दिए थक हानाफी मस्जिद मस्जिद फलू फतुआम जो কোন কেউ দিয়েছে আমি তাও জানি না কোন আলেমদের নেই কোন যুগে কোন আলেমের ফতুয়া দিয়েছে আমি জানি না সমস্ত মসজিদ কোন হাবি মসজিদ কোন আলে আদিস মসজিদ মসজিদের মধ্যে এই ধরনের সেকশন করা অথবা এই ধরনের বাক করা হারাম এটা বিচ্ছিন্নতা এটা ইসলামী জায়েজ নেই এটাও দলাতলি এটাও ইসলামী হারাম নিষিদ্ধ এটিও জায়েজ নেই শহীদ সুন্না ও কোরআন এর দাওয়াত প্রচারের জন্য কোন ইনস্টিটিউটের সাথে দাওয়াদের কাজ করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই को इन्स्टीट्यूट को साथटाई फेरकामंदी होता कितना এটা আপনার জন্য জাহাজ রয়েছে এবং তাতে মেম্বার হওয়া যাবে মেম্বার হওয়া যাবে কাজও করা যাবে তবে তাদের মানহাইজিরে নিতে হবে তাদের মান হাজ্যের নিতে হবে কারণ মানহাইজি বর্তমানে সবচেয়ে বড় সমস্যা মানহাজ কর্মনীতি মেথোলজি মেথডটা কি কোন মেথোলজিতে তারা কাজ করতেছে এখন তো বিভিন্ন ধরনের মেথোলজি নিয়ে ইসলামিক মেথোলজি হয়ে থাকে যেটা নবী সাল্লাহ আল্লী ওসালাম যেটা দিয়েছেন সহিমান হাজ হয়ে থাকে তাহলে সেখানে আপনি অংশগ্রহণ করতে কোনো ধরনের আপত্তি নেই জামাতবদ্ধ থাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে অনেক ইসলামিক দল আহ তাদের দলে আবার এটা তো জামাত হচ্ছে কোরআন এবং সুনার আরোকে সবাই একসাথে থাকা কোরআন এবং সুনার যে মানে দিক নির্দেশনা আছে এই দিক নির্দেশনা গোটা মুসলিম উম্মা একই প্ল্যাটফর্মে থাকা এটাই হচ্ছে জামাত আসসালাম আলাইকুম আসসালাম আউতে নামাজ পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই সেক্ষেত্রে কি আপনাকে আফ্বালে অসুবিধা মসজিদে আউ্বালে যাওয়ার কোন অসুবিধা তো নেই জি না অবশ্যই এই সুযোগ নামাজ কোথায় কোন মসজিদের মধ্যে হয় জামাতে বাকি না না এই যে ফালতু ফতুয়া দিয়েছে পড়ালেখা নাই এইরকম লোকে ফতুয়া দিয়েছে আরকি হম অধিকাংশ লোকে তো আসলে ফতুয়া দেওয়া দিয়ে ধরনের সামান্য কর্তৃক পড়ালেখা পড়ালেখার কোন খোঁজ খবর নেই এখানে কোন ইমামের যদি কি রেখেছে বিশ্বাস থাকে হায়াতুল নবী তবে তার পিছনে একটু দেখা তার পিছনে জাজ রয়েছে তবে তাকে ক্লিয়ার করে দিতে হবে যে নবী কি বলতে কি যদি হায়াতুল নবী এটা যদি সে মানে মনে করে যে হায়াতুর নবী যে আকিদা রয়েছে সে আকিদা বেল নবীদের সন্দেহ নেই এটা শির্ক এবং এটা জায়জ নেই এবং তাকে এটা বুঝাতে হবে তবে তার পিছনে নামাজ রয়েছে যেহেতু নবী বলতে আসলে জন এক ব্যক্তির দেনমোহর যা ধার্য হয়েছে তা পরিষদের সামর্থ্য নেই করছে সে নিজে তো জন ব্যক্তি জনক লোকে ধার্য করছে ব্যাপারটা আবার ক্রেলা দেন মহত্ব ধার্য করবে নিজেই সামাজিক কুপথা তার মতামত ও সামর্থ্য বিবেচনা না রেখেই এটা ধার্য করা হয়েছিল এখন অমুক ব্যক্তির করণীয় হ্যাঁ এখন তার করণীয় একটাই সেটা হচ্ছে তিনি যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী এটা আদায় করে দিয়ে তিনি স্ত্রীর কাছে ক্ষমা নিয়ে এবং দিন হিসেবে সেটা স্ত্রীর কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন হাজা ওসলী মাহমুদি